পরিবেশিত অডিও লিকচার সিরিজ উমাহ এই সিরিজ আলোচিত হবে সম্মানিত স্ত্রীদের জীবন কথা আলহামদুলিল্লাহ উম্মুল সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা জানবো ইনশাআল্লাহ উমুলি সাফিয়ার সাথে রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের বিয়ে হয়েছিল সপ্তম হিজড়িতে খাইবার যুদ্ধের পর তিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিয়াস্লামের দশম স্ত্রী আর সেই সময়ে জীবিত স্ত্রীদের মধ্যে সাফিয়া রদিয়াল্লাহু আনহা ছিলেন অষ্টম উম্মুল মিনিন সাফিয়ার আসল নাম জায়নাব খাইবার যুদ্ধের পরে তিনি বন্দী হন এবং তৎকালীন যুগে যুদ্ধের নিয়ম অনুসারে বন্দীদেরকে দাস দাসী বানানো হতো সারা বিশ্বে এবং সব ধর্মেই এই নিয়ম প্রচলিত ছিল इसलम यम प्रचलन करी वरम दासदासी सुनिर्दिष्ट अधिकार दिए इसलम एचड़ा नियमतान्रिक उपाए दासमुक्ति के उत्साहित कर सूतरा अन्न धर्म एवं सभ्यत थका दास प्रथा एर शब्दगत मिल थकले दासदास कन्सेेप्ट पुरोटाई आलदा कलोनियल जुगे बरबर दास प्रथार कारण दासदासी शब्दा शुनले ही मन जो नेबाचक चित्र भेसे उठे तरह इसलाम दासदास विधान को मिल नहीं এই প্রসঙ্গে এই সিরিজের শেষ পর্বে আমরা আরও কিছু আলোচনা সংযুক্ত করব ইনশা আল্লাহ খাইবার যুদ্ধের পর যখন বন্দীদেরকে দাসদাসী বানানো হলো তখন জায়না বিনতে হুয়াই বিন আখতাবকে বন্টন করা হলো রাসুলুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে আর সেই যুগে কোনো বাহিনীর প্রধানের কাছে গণিমতের যে অংশ বন্টন করা হতো তাকে বলা হতো সাফি আয়সারাদিয়া আল্লাহু আনহা বলেছেন কান আজ সাফিয়া মিনা সফি অর্থাৎ সাফিয়া ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের ভাগে বণ্টনককৃত যুদ্ধবন্দিনী সেই সাফি শব্দ থেকেই সাফিয়া শব্দের উৎপত্তি তখন থেকেই তার জাইনাব নামটি হারিয়ে যায় এবং এর পরিবর্তে তিনি সাফিয়া নামেই অধিক পরিচিতি লাভ করেন সাফিয়া রদিয়াল্লাহু আহ্না ছিলেন রসুলুল্লাহ সাল আল্লাহামের স্ত্রীদের মধ্যে একমাত্র অনারব স্ত্রী বাকি স্ত্রীরা জাতিগতভাবে সবাই ছিলেন আরবের মেয়ে তাদের মধ্যে ছয়জন ছিলেন কোরাইশ বংশের আর বাকিরা ছিলেন অন্যান্য আরব গোত্রের উম্মুল মিনিন সাফিয়া রাদি আল্লাহানহা তিনি জন্মছিলেন মদিনার এক ইহুদি গোত্রে সেই গোত্রের নাম বনু নাজির সাফিয়ার পিতা হুয়াই বিন আখতাব ছিলেন সেই গোত্রের নেতা সাফিয়ার পিতাকে ইহুদিরা খুবই সম্মান করত বিনা প্রশ্নে তার নেতৃত্ব মেনে নিত সাফিয়ার মায়ের নাম বারা বিনতে সামাউিল তিনিও ছিলেন বনুকুরাইজার মেয়ে সাফিয়ার নানা সামাউিল ছিলেন বনুকুরাইজার একজন নেতা জাহিলি যুগে তার ব্যাপক নামডাক ছিল সুতরাং এই কথাগুলোর সারকথা হচ্ছে সাফিয়া আদি আল্লাহু আহা পিতামাতা উভয়ের দিক থেকেই সম্ভ্রান্ত বংশের অধিকারিনী ছিলেন পিতার বংশধরার দিকে সাফিয়া রদি আল্লাহু আহা ছিলেন নবী হারুন আলহি ইসাল্লামের বংশধর এই কারণে তাকে বলা হতো সাফিয়া বিনতে হুয়াই আল ইসরা ইয়া রসুল্লাহ সাল্লাহু আলহি সাথে বিয়ের আগে সাফিয়ার দুইবার বিয়ে হয়েছিল সাফিয়ার প্রথম স্বামীর নাম সাল্লাম ইবনে মিসকাম সে ছিল ইহুদিদের আরেকটি বড় গোত্র বনু কুরাইজার একজন বিখ্যাত কবি এবং নেতা তবে সাল্লাম ইবনে মিশকামের সাথে সাফিয়ার বিয়ে বেশিদিন টেকেনি তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় তালাক হয়ে যায় এরপর সাফিয়ার বিয়ে হয়েছিল কিনানা ইবনে আবিল হুকাইকের সাথে এই কিনানা ছিল ইহুদিদের আরেকজন বড় কবি নেতা এবং যোদ্ধা খাইবারের বিখ্যাত কামুসুর্গের নেতা ছিল কিনানা খাইবার যুদ্ধের পর যখন কামুসুর্গ বিজয় করা হয় তখন কিনানা মুসলিমদের হাতে যুদ্ধে নিহত হয় আর তখন সাফিয়া নিজেও বন্দী হয়েছিলেন সাহাবিদের হাতে এরপর তৎকালীন যুগের যুদ্ধের নিয়ম অনুসারে যুদ্ধবন্দীদেরকে দাস দাসী হিসেবে বিজয়ী বাহিনীর মধ্যে বন্টন করে দেওয়া হয় সেই অনুসারে সাফিয়া রাদি আল্লাহু আনহাকে বন্টন করে দেওয়া হয় রসুল্লাহ সাল্লামের কাছে সেই বর্ণনাতে আমরা একটু পরেই ফেরত আসছি ইনশা আল্লাহ তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক সাফিয়া রাদি আল্লাহু আনহার শৈশবের কাহিনী কিভাবে সব কিছু শুরু হয়েছিল কেনই বা ইহুদিদের সাথে সাহাবিদের যুদ্ধ হয়েছিল আর কেনই বা সাফিয়ার পিতা খন্দকের যুদ্ধে নিহত হয়েছিল আর সাফিয়ার পরিবারের অন্যান্য পুরুষ সদস্য যেমন তার চাচা এবং স্বামী কেন তারা মুসলিমদের সাথে খাইবারের যুদ্ধে নিহত হয়েছিল কাজেই চলুন শুরু করা যাক একেবারে ব্যাকগ্রাউন্ড স্টোরি থেকে সাফিয়া রাজি আল্লাহুয়ানহা যখন জন্মেছিলেন তখন মদিনায় ইহুদিদের তিনটি গোত্র বাস করত তাদের নাম বনু কাইনুকা বনু নাজির এবং বনু কুরাইজা উল্লেখ্য মদিনায় বসবাসরত এই ইহুদিরা জাতিগতভাবে কেউই আরবের বাসিন্দা নয় অনেক বছর আগে ওরা হিজরত করে হিজাজে এসেছিল কারণ ইহুদিরা জানত শেষ নবী চলে আসার সময় সমাগত আর মদিনা হবে তার হিজরতের জায়গা চারদিকে কালো পাহাড় এবং খেজুর বাগান ঘেরা এই এলাকায় তিনি হিজরত করবেন এছাড়া রসুল্লাহ সাল্লি সাল্লামের অন্যান্য সকল বৈশিষ্ট্য তাদের কিতাবে বর্ণিত ছিল এই ইহুদিদের কাছে আসমানি কিতাব ছিল কারণ একসময় তারা ছিল মোসা আলি ইসাল্লামের উম্মত কিন্তু যুগে যুগে তারা নিজেরাই তাদের আসমানি কিতাবকে বিকৃত করে ফেলে পরিবর্তন করে ফেলে আর এই কাজের অগ্রভাগে ছিল তাদের পথভ্রষ্ট সামাজিক এবং ধর্মীয় নেতারা সুতরাং তাদের কাছে থাকা ধর্মগ্রন্থগুলো বা আসমানি কিতাবগুলো বিকৃত হয়ে গিয়েছিল কিন্তু এর পরেও সেখানে যেই সব বর্ণনা অবশিষ্ট ছিল তাতে শেষ নবী এবং রাসুল রসুল উল্লাহ মুহাম্মদ সাল্ল্লাহিসাল্লামের আগমনের সময় বৈশিষ্ট্য সব কিছু খুটিনাটির বিস্তারিত বর্ণনা দেওয়া ছিল তাই অনেক বছর আগে এই ইহুদিরা যখন হিজরত করে আরবে চলে আসে তখন অন্য কোনো এলাকায় বসতি স্থাপনের পরিবর্তে তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা থাকবে ইয়াসরিবে অর্থাৎ মদিনাতে কারণ তারা জানত এটাই হবে শেষ নবীর হিজরতের জায়গা আর মক্কা থেকে হিজরত করে তিনি এখানেই আসবেন বাইবেলেও রাসুল্লাহ সালাহসাল্লামের সেই হিজরতের কথা উল্লেখ আছে হাবাকুক চ্যাপ্টার থ্রি ভার্স থ্রি সেখানে উল্লেখ আছে গড কেইম ফ্রম তিমান অ্যান্ড দ্য হোলি ওয়ান ফ্রম মাউন্ট প্যারান সেলাহ হিজ গ্লোরি কাবার্ট দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ফুল অফ হিজ প্রেইস হাবাকুক সেই পুস্তকের তৃতীয় অধ্যায়ের শ্লোক তিন সেখানে উল্লেখ আছে ঈশ্বর তৈমন হতে আসিতেছেন পারান পর্বত হইতে পবিত্রতম আসিতেছেন আকাশমণ্ডল তাহার প্রভায় সমাচ্ছন্ন পৃথিবী তাহার প্রশংসায় পরিপূর্ণ বাইবেলের সেই শ্লোকে দুইটি জায়গার কথা উল্লেখ আছে তেমান এবং পেরান তেমান হচ্ছে মদিনার পূর্ব নাম মদিনার দক্ষিণ দিকের একটি মরুদ্দানের নাম ছিল তেহমান আর পেরান হচ্ছে মক্কার পূর্ব নাম সুতরাং বাইবেলের সেই কথাটির অর্থ হচ্ছে ঈশ্বর মদিনা থেকে এসেছিলেন অর্থাৎ আল্লাহর হেদায়ত এসেছিল মদিনা থেকে আর পবিত্রতম তিনি এসেছেন পেরান পাহাড় থেকে বা মক্কা থেকে সেই পবিত্রতম হচ্ছেন মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম যিনি মক্কা থেকে এসেছিলেন এরপর বাইবেলের সেই শ্লোকের বাকি অংশে বর্ণনা করা হয়েছে তখন তার গরিমা বা প্রশংসা আসমান ও জমিনকে ঢেকে দিল সকল স্থান পরিপূর্ণ হয়ে গেল তার প্রশংসায় মোহাম্মদ সাল্লা সাল্লামের নামের অর্থ যিনি প্রশংসিত এবং প্রশংসাকারী সারা পৃথিবী যেভাবে তার প্রশংসায় পরিপূর্ণ এটা মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম ছাড়া আর কোনো মানুষের ক্ষেত্রে মিলে না তিনি মানব ইতিহাসের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিত্ব সুতরাং বাইবেলের সেই ভবিষ্যৎবাণী অবিকল মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সাথে মিলে যায় রসুল্লাহ মুহম্মদ সাল্লামাম মক্কা থেকে মদিনাই হিজরত করেছেন এবং মদিনা থেকেই ইসলামের আলো সারা বিশ্বে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আর এভাবে সারা পৃথিবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রশংসায় পরিপূর্ণ হয়ে গেছে কেবলমাত্র উদাহরণ উল্লেখের স্বার্থে আমরা এই অংশটুকু উল্লেখ করলাম এছাড়া আরও অনেক উদাহরণ আছে যাতে রাসুল উল্লাহ সাল্লু সাল্লামের বৈশিষ্ট্য আহালি কিতাবীদের গ্রন্থে বর্ণিত আছে সুতরাং ইহুদিরা রসুলুল্লাহ সাল্লামের ব্যাপারে খুব ভালোভাবেই জানত শুধু তাই নয় মদিনায় বসবাসরত আরবদের সাথে কোনো ঝগড়া বা বিবাদ হলে ইহুদিরা হুমকি দিয়ে বলতো খুব শীঘ্রই একজন নবী চলে আসবে আমাদের মাঝে তিনিই হবেন শেষ নবী তখন আমরা তার দলে যোগ দিবো আমরা তার উম্মত হয়ে যাব আর তোমাদেরকে দেখে নেব এভাবে ইহুদিদের মুখ থেকে হুমকি ধামকি শুনে মদিনার আরবরা জেনে গিয়েছিল শেষ নবী আসার সময় সমাগত এমনই একটি অবস্থায় একদিন সাফিয়ার পিতা বনুনাজির গোচ্চের নেতা হুয়াই ইবনে আখতাব খবর পেলেন রসুল্ল্লাহ সাল্লুসাল্লাম হিজরত করে চলে এসেছেন মদিনায় ইহুদিদের সেই বহুল প্রতীক্ষিত শেষ নবী হিজরত করে মদিনায় চলে এসেছেন এটা শুনে স্বাভাবিকভাবেই সে ব্যাপক উত্তেজিত হয়ে উঠল হুয়াই এবং তার ভাই আবু আবুয়াসির তারা দুজনে মিলে খুব ভোরে সকাল সকাল রওনা হয়ে গেল রসুল্লাহ সাল্লি কে দেখতে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম তখন মাত্রই হিজরত করে এসেছেন তখনও তিনি মদিনার ভেতরে প্রবেশ করেননি বরং হিজরতের পর শুরুতে কিছুদিন পর্যন্ত তিনি মদিনার উপকণ্ঠে কুবা এলাকায় অবস্থান করছিলেন মদিনা থেকে সেখানে অর্থাৎ কুবা পর্যন্ত যেতে এবং বাড়িতে ফিরে আসতে বেশ কিছুটা সময় লেগে যেত এ কারণেই খুব সকালে রওনা দিয়েছিল সাফিয়ার পিতা ওয়াইবনে আখতাব এবং সাফিয়ার চাচা আবু ইয়াসির সারাদিন সেখানে কাটানোর পর সন্ধ্যাবেলায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো তারা দুজন সেদিন কী ঘটেছিল সাফিয়া রদিয়াল্লাহু আনহা নিজেই সেই ঘটনার বর্ণনা দিয়েছেন চলুন আমরা উমুল মিনীন সাফিয়া রাদি আল্লাহুয়ানহার থেকে সেটা শুনি ইবনে ইসাহ লিখেছেন উম্মুল মিনিন সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব রাজি আল্লাহুয়ানহা থেকে আমি একটি বর্ণনা পেয়েছি তিনি বলেছেন সাফিয়া বলেন আমি ছিলাম আমার পিতা এবং চাচার সন্তানদের মধ্যে তাদের কাছে সবচেয়ে আদরের সবচেয়ে প্রিয় অন্যান্য সন্তানদের তুলনায় তারা আমাকে বেশি ভালোবাসতেন নবী সাল্লাহ আলাহ সাল্লাম মদিনায় আসার পর কুবা কুবাপল্লীতে বনু আমর ইবনে আউফের কাছে কিছুদিন অবস্থান করেন এই সংবাদ পাওয়ার পর আমার পিতা হুয়াই এবং চাচা আবু ইয়াসির খুব সকালে রসুল্ল সাল্লামকে দেখতে গেলেন এবং সন্ধ্যায় সূর্যাস্তের সময় ফিরে এলেন সেদিন তারা দুজনই ছিলেন ভীষণ ক্লান্ত আমি অভ্যাসবশত তাদের দিকে ছুটে গেলাম কিন্তু তারা দুজন চিন্তা এমনভাবে মগ্ন হয়েছিলেন যে আমার প্রতি বিন্দু মাত্র ভূক্ষেপ করলেন না তখন আমি শুনলাম আমার চাচা আবু ইয়াসির এবং আমার পিতা তারা দুজন নিজেদের মধ্যে কথা কথাবার্তা বলছেন আমার চাচা বললেন আপনি কি নিশ্চিত ইনি সেই ব্যক্তি আমার পিতা বললেন হ্যাঁ আল্লাহর কসম চাচা বললেন আপনি তাকে ভালোভাবে চিনেছেন তো আমার পিতা বললেন হ্যাঁ অবশ্যই চিনেছি আবু ইয়াসির প্রশ্ন করলেন তাহলে এখন আপনি তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন কি মনোভাব পোষণ করবেন আমার পিতা জবাব দিলেন শত্রুতা আল্লাহর কসম যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে শত্রুতা করে যাব ইহুদিদের এই যে মনোভাব অর্থাৎ রসুল্লাহ সাল্লিয়ামকে চেনার পরেও তার বিরুদ্ধে শত্রুতা করার সিদ্ধান্ত নিয়েছিল এই প্রসঙ্গে ইঙ্গিত করে আল্লাহআর আনি বলেছেন আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে এমনভাবে চেনে যেভাবে চেনে নিজেদের পুত্রদেরকে আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্য গোপন করে এখানে প্রশ্ন আসা স্বাভাবিক ইহুদিরা যখন সব কিছুই জানত সব কিছুই বুঝত এমনকি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে চিনতেও পেরেছিল তাহলে এত কিছুর পরেও ইহুদিরা রাসুল্লাহ সাল্লাহসাল্লামের বিরুদ্ধে শত্রুতা করার সিদ্ধান্ত নিয়েছিল কেন এর একটি কারণ হচ্ছে এই ইহুদিরা ভেবেছিল শেষ নবী আসবে তাদের বংশে কিন্তু আল্লাহ তা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন ইসমাইল আল্লাহ সাল্লামের বংশে অর্থাৎ আরবদের মাঝে এসেছিলেন তিনি এই কারণে ইহুদিরা ইমান আনলোনা রসুল্লাহ সাল্লু আলাইস্লামের উপর এখন এই কারণকে বিভিন্ন নাম দেওয়া যেতে পারে এটাকে গোত্রবাদ আসাবিয়া জাতীয়তাবাদ কিংবা বর্ণবাদ যেটাই বলা হোক না কেন মূলত অহংকারের কারণেই তারা শত্রুতা করার সিদ্ধান্ত নিয়েছিল রসল্লাহ সাল্লু আলু সাল্লামের বিরুদ্ধে এমনই হিংসুক ছিল সেই ইহুদিরা আজকের পর্বে আমাদের আলোচনার বিষয়বস্তু মূল সাফিয়া রাদি আল্লাহু আনহার জীবনী আর সাফিয়া রাদি আল্লাহু আনহার সাথে রাসুল্লাহ সাল্ল্লা সালামের বিয়ে হয়েছিল খাইবার যুদ্ধের পরে আর কিভাবে খাইবারের যুদ্ধ হয়েছিল এটা বুঝতে হলে আমাদেরকে মদিনার সেই ইহুদিদের ব্যাকগ্রাউন্ড বা পটভূমি সম্পর্কে জানতে হবে মদিনায় ইহুদিদের মোট তিনটি গোত্র বাস করত ওদের নাম বনু কাইনুকা বনু নাজির এবং বনু কুরাইজা মদিনা হিজরতের পরপরই রসুল্ল সাল্লাহ সাল্লাম একটি চুক্তি করেছিলেন ওদের সাথে যেন ওরা মুসলিমদের কোনো ক্ষতি না করে কিন্তু ইহুদিরা এই চুক্তি মানল না ওরা শত্রুতা করতে লাগলো মুসলিমদের বিরুদ্ধে বদর যুদ্ধের পর চুক্তিভঙ্গ করল বন কাইনুকার ইহুদিরা উহু যুদ্ধের পর চুক্তি ভঙ্গ করল বন নাজিরের ইহুদিরা আর খন্দক যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা করল বন কুরাইজার ইহুদিরা আর তারাই ছিল মদিনার শেষ ইহুদি গোত্র এখান থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটি যুদ্ধের পরেই এক একটি করে ইহুদি গোত্র চুক্তিভঙ্গ করেছে আর বিশ্বাসঘাতকতা করেছে ए बोझा जारा सूज सन्धानी जख ही सूझक पे तखी मुसलिम बिुद्धे क्षति करार चेषा कर चे। द्वित लक्षणियों विषय हे पर गोत्र आगे गोत्रे परिणति देखे अर्थात निजे भूल थे को शिक्षा ग्रहण करनी कारण जे इदी गोत्री विश्वाघातकता करें मुस्लिमरा तक उपयुक्त शस्ती दिए तक बहिष्कार करु यहाँ देखे अन्न्य इहुदी गोत्रगलोधान है बद्रजुद्धर पर बनुकिन इहुदीरा उकानीमूलक कथा बारा बताते लागल হাটে বাজারে মুসলিমদেরকে বিদ্রোপ করতো যুদ্ধের উস্কানি দিত বদরে নিহত কুরাইশ নেতাদের দিকে ইঙ্গিত করে ইহুদিরা বলত তোমরা তো যুদ্ধ করেছো কিছু বুড়ো উটের বিরুদ্ধে আমাদের সাথে যুদ্ধ হলে বুঝবে যুদ্ধ কাকে বলে আমরা হলাম আসল যোদ্ধা আসল পুরুষ এমনই এক দিনের ঘটনা একদিন এক মুসলিম নারী তিনি গিয়েছিলেন বনু কাইনকার বাজারে এক ইহুদি স্বর্ণকারীর দোকানে সেখানে সেই মুসলিমা তিনি দোকানে বসে স্বর্ণ দেখছিলেন এমন সময় এক ইহুদি চুপি সারে সেই মহিলার পিছনে গিয়ে মহিলার কাপড়ের নিচের অংশ গিট দিয়ে বেঁধে দেয় সেই মহিলার পিঠের সাথে এরপর সেই মহিলা যখন উঠে দাঁড়ান তখন নিজের অজান্তেই তার দেহের পিছনের অংশ উন্মুক্ত হয়ে যায় অর্থাৎ তার লজ্জাস্থান অনাবৃত হয়ে যায় সেই মুসলিম নারী এটা বুঝতে পেরে অপমানে চিৎকার করে কান্না কান্নাকাটি শুরু করেন আর সেখানে উপস্থিত ইহুদিরা খিলখিল করে হেসে উঠে এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত ছিলেন একজন মুসলিম তিনি এই ঘটনার প্রতিবাদ করেন এবং ওই ইহুদির উপর হামলা করে তাকে হত্যা করেন তখন ইহুদিরাও পাল্টা হামলা করে ওই মুসলিমকে হত্যা করে ফেলে ফলে স্বাভাবিকভাবেই যুদ্ধের উত্তেজনা শুরু হয়ে যায় এই ঘটনার পর রাসুল্লাহ সাল্লাসাল্লাম মদিনার কাইনকার ইহুদিদেরকে বহিষ্কার করেন মদিনার ইহুদিদের দ্বিতীয় গোত্র বন নাজির ওরাও মুসলিমদেরকে নিয়ে হাসি তামাশা করত কটাক্ষ বিদ্রোপ করত মুনাফিকদের সাথে চক্রান্ত করে মুসলিমদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করত এমনকি রসুল্লাহ সাল্লু আলু সাল্লামকেও হত্যার চক্রান্ত করেছিল ওরা একবার রসুল্ল সাল্লুসাল্লাম বসেছিলেন একটি দুর্গের নিচে তখন দুর্গের উপর থেকে পাথর ফেলে আল্লাহ রসুলকে হত্যা করতে চেয়েছিল বনু নাজিরের ইহুদিরা এই কারণে ওদেরকেও মদিনা থেকে বহিষ্কার করলেন রসুল্ল সাল্লাহ সাল্লাম তখন ওরা গিয়ে আশ্রয় নিল মদিনা থেকে নব্বই মাইল দূরের খাইবার নামক একটি জায়গায় সেখানে আগে থেকে ইহুদিদের বসতি ছিল ইহুদিদের অনেক ক্ষেত খামার আর দুর্গ ছিল সেখানে ইহুদিরা ভাবত এইসব দুর্গ কেউ দখল করতে পারবে না তাই খাইবারে গিয়েও তাদের শত্রুতা চলতে লাগলো আগের মতো সেই শত্রুতার নেতৃত্ব সাফিয়ার পিতা হুয়াই এবং বনু নাজির গোত্রের নেতা সাল্লাম বিন মিসকাম আর আগেই বলেছি এই সাল্লামের কাছেই বিয়ে দেওয়া হয়েছিল হুয়াই ইবনে আখতাবের কন্যা সাফিয়াকে অর্থাৎ সাল্লাম ইবনে মিসকাম ছিল উমুল মিনিন সাফিয়া রদি আল্লাহু আহ্নার প্রথম স্বামী সাল্লাম ইবনে ইসকাম ছিল ইসলামের কুখ্যাত শত্রুদের একজন আল্লাহ রাসুল সাল্লু ইসলামের বিরুদ্ধে তার শত্রুতার ইতিহাস বেশ দীর্ঘ সে ছিল ইহুদি পণ্ডিতদের একজন মদিনায় থাকাকালে সে রাসুলের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাত ইহুদিদের ধর্মগ্রন্থের অপপেক্ষা করে রাসুলের বিরুদ্ধে বিতর্কে লিপ্ত হতো মদিনা থেকে যখন বনুনাজিরকে বহিষ্কার করে দেওয়া হয় তখন সাল্লাম গিয়ে আশ্রয় নেয় খাইবারে এই সাল্লাম ইবনে মিসকাম এবং সাফিয়ার পিতা হুয়াই ইবনে আখতাবের শত্রুতা কত মারাত্মক ছিল এটা বোঝার জন্য আরেকটি তথ্যই যথেষ্ট এই দুইজন ব্যক্তি এবং অন্যান্য ইহুদি নেতারা আরবের মুশ্রিকদের কাছে গিয়ে বলতো মুহাম্মাদের ধর্ম থেকে তোমাদের ধর্মই উত্তম তোমরা সবাই মিলে একটি বিরাট জোট বানাও এরপর একসাথে হামলা করো মদিনায় তাহলে মুসলিমরা ধ্বংস হয়ে যাবে এভাবে সাল্লাম এবং সাফিয়ার পিতা হুয়াই এবং অন্যান্য ইহুদি নেতারা মিলে মুসলিমদের বিরুদ্ধে খন্দক যুদ্ধের আয়োজন করেছিল তখন আরবের সমস্ত কাফের মুশ্রিকরা এক জোট হয়ে দশ হাজার সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে মুসলিমদেরকে নিশ্চিন্ন করার জন্য মোদিনা ঘেরাও করেছিল রাসুল্ল সাল্লাহসাল্লাম সেই খবর পেয়ে মদিনার চারপাশে গর্ত বা খাল খুঁড়েছিলেন এবং সে কারণে সেই যুদ্ধকে বলা হয়ে থাকে খন্দকের যুদ্ধ সেই পরীক্ষার কারণে মুশ্রিকদের বাহিনী মদিনায় ঢুকতে পারল না তবুও প্রায় এক মাস পর্যন্ত ওরা মদিনা অবরোধ করে রেখেছিল সেই অবরোধের সুযোগে গোপনে এক সময় মদিনায় অনুপ্রবেশ করল হুয়াই বিন আখতাব হুয়াই বিন আখতাব ছিল বনোনাজির গোত্রের নেতা আর বনোনাজিরকে তো আগেই মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল উহুযুদ্ধের পরে তাদের বিশ্বাসঘাতকতার কারণে এই কারণে হুয়াই বিন কোনো অনুমতি ছিল না মদিনায় প্রবেশ করার কিন্তু যুদ্ধের পরিস্থিতির সুযোগ নিয়ে সে গোপনে মদিনায় ঢুকল তখন মদিনায় ইহুদিদের শুধুমাত্র একটি গোত্র অবশিষ্ট ছিল ওদের নাম বনুকুরাইজা হুয়াই বিন আখতাব বনুকুরাইজার ইহুদি নেতাদের সাথে দেখা করে বললো এই সুযোগে তোমরাও যোগ দাও মুশ্রিকদের সাথে আর হামলা করো মুসলিমদের উপর এই কথা শুনে মুসরিকদের সাথে যোগ দিল মদিনায় বসবাসরত শেষ ইহুদিগোত্র বনু কুরাইজা তখন কঠিন বিপদে পড়ে গেলেন মুসলিমরা মদিনার বাইরেও শত্রু ভেতরেও শত্রু বাইরে ছিল আরবের মুশরিকদের শত্রুতা আর ভেতরে ছিল ইহুদিদের শত্রুতা সেটা ছিল এক কঠিন পরিস্থিতি আল্লাহালা সেই পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেছেন 119. ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا 110. هنالك ابتلي المؤمنون وزلزلوا যখন শত্রুরা তোমাদের নিকটবর্তী হয়েছিল প্রতিটি উচ্চ ভূমি এবং নিম্ন ভূমি থেকে এবং যখন তাদেরকে দেখে তোমাদের দৃষ্টি দৃষ্টিভ্রম হচ্ছিল প্রাণ কণ্ঠাগত হয়েছিল এমনকি তোমরা আল্লাহ সম্পর্কেও নানা রকমের বিরূপ ধারণা পোষণ করতে শুরু করেছিলে সেই সময় মুমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং ভীষণভাবে প্রকম্পিত হচ্ছিল আর স্মরণ করো সেই সময়ের কথা যখন মুনাফিক এবং যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলছিল আমাদেরকে দেয়া আল্লাহ ও তার রাসুলের ওয়াদা প্রতারণা ছাড়া আর কিছুই নয় অর্থাৎ খন্দক যুদ্ধের পরিস্থিতি এতটাই মারাত্মক ছিল যখন তারা আল্লাহ এবং তার রাসুলের দেওয়া ওয়াদার ব্যাপারেও সন্দেহ পোষণ করছিল এমনই একটি অবস্থায় আল্লাহ তাল্লাহার সাহায্যও চলে এলো এক রাতে শুরু হলো প্রচণ্ড ঝড় ঝড়ের বাতাসে লণ্ডভণ্ড হয়ে গেল মুশ্রিকদের তাবু উল্টে গেল ওদের সব হারি বাতিল চুলার আগুন নিভে গেল শীতে ওরা কাঁপতে লাগল ঠান্ডায় এতে বিরক্ত হয়ে উঠল মুশ্রিকরা যুদ্ধের চিন্তা বাদ দিয়ে ওরা দল বলে পালিয়ে গেল মদিনা থেকে মুর্শিকরা চলে যাওয়ার পর রাসুল্লাহ সাল্লি সাল্লাম বন কুরাইজার দুর্গ ঘেরাও করলেন কারণ ওরা বিশ্বাসঘাতকতা করেছিল এর শাস্তি হিসেবে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবার ধরা পড়ে গেল বন নাজিরের নেতা এবং সাফিয়ার পিতা হুয়াই ইবনে আখতাব তাকে গ্রেফতার করা হলো সেই ছিল সব চক্রান্তের নেতা অন্যান্য ইহুদিদের সাথে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো মৃত্যুর আগমুহূর্তেও কোনো অনুশীচনা ছিল না হুয়াইয়ের মনে এতদিনের সব অপকর্মের জন্য সে মোটেও লজ্জিত ছিল না হুয়াইবিন আখতাবকে যখন বন্দি করে নিয়ে আসা হয় তখন সে ঢিলে ঢালা একটা জামা পরা অবস্থায় ছিল সেই জামার বিভিন্ন অংশে সে নিজের হাতের আঙ্গুল ঢুকিয়ে ছিদ্র করে ফেলে যেন তার মৃত্যুর পর সেই জামাটিকেও গনিমত হিসেবে গ্রহণ করতে না পারে तर अंतरे यतटाई शत्रुता और विद्वेश मुस्लिम तक हु हुवईबिन आखताबर हाथ दुर् घर साड़ी दिए बेधे फेला है रसुलर सामने एसे हुवईबिन आखताब बल आल्ला कसुम आपनारा शत्रुता करार कारण मध्य कोचना नहीं कसल व्यापार तो ये जरा आल्ला के परित्या कर आल्ला तक के परित्याग करें इरपर हुवैबिन आखताब तर दलबल दिखे तकिए बुमरा शुने रखो आल्ला आदेश कार्यकर हो ही थके एक कितब তাকদিরের বিধান আর গণহত্যা এটাই লেখা ছিল বনি ইসরায়েলের জন্য এরপর সে হাঁটু মাটিতে বসে পড়ে এবং তার শিরোচ্ছেদ করা হয় আর এভাবেই শেষ হয়েছিল মদিনার ইহুদিদের শত্রুতা তবে চলতে লাগল খাইবারের ইহুদিদের শত্রুতা কারণ ওটাই ছিল সব চক্রান্তের ঘাঁটি এই ছিল পঞ্চম হিজড়ি পর্যন্ত ঘটনা এবার আমরা চলে যাচ্ছি সরাসরি সপ্তম হিজড়ির ঘটনায় হুদাই বিহার চুক্তির মাধ্যমে আরবের মুশ্রিকরা কথা দিয়েছিল আগামী দশ বছর ওরা মুসলিমদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না ফলে রসুল্লাহ সাল্লু আলুসাল্লাম মুশ্রিকদের শত্রুতা থেকে কিছুদিনের জন্য অবসর পেলেন আর এই সুযোগে রাসুল্ল্লাহ সাল্লু আলু সাল্লাম আরবের বুক থেকে ইহুদিদের চক্রান্ত মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন ইহুদিদের চক্রান্তের আখরা ছিল খাইবার চৌদ্দশো সাহাবি নিয়ে রসুল্লাহ সাল্লু আলুসাল্লাম রওনা দিলেন খাইবারের দিকে সাহাবিরা খাইবারে গিয়ে পৌঁছালেন রাতের বেলা ইহুদিরা কেউই জানত না মুসলিম বাহিনীর আগমনের খবর সকালে ঘুম থেকে উঠে ওরা দেখে চোখের সামনে মুসলিমদের সৈন্যবাহিনী এসে হাজির এতে ভয় পেয়ে যায় ইহুদিরা দুর্গের ভিতরে ঢুকে লুকিয়ে পড়ে ওরা ইহুদিদের অনেকগুলো দুর্গ ছিল খাইবারে একে একে সবগুলো দুর্গ জয় করে নেন সাহাবিরা আর এভাবেই পরাজিত হয় খাইবারের ইহুদিরা তাদের খেজুর বাগান খেতখামার সহ সমস্ত সম্পত্তি চলে আসে মুসলিমদের হাতে এই যুদ্ধে নিহত হয় সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সাবেক স্বামী সাল্লাম ইবনেমিশকাম এবং তৎকালীন স্বামী কিনানা বিন আবুল হোকাইক প্রথমে রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন খাইবারের ইহুদিদেরকে সবাইকে উচ্ছেদ করবেন তাদেরকে একেবারে আরব উপদ্বীপ থেকে তাড়িয়ে দেবেন পরবর্তীতে দেখা গেল ইহুদিদের এত ক্ষেত খামার খেজুর বাগান এগুলো দেখাশোনা করবে কে চাষাবাদ করবে কে কাজেই সেই পরিস্থিতিতে ইহুদিদের আবেদনের ভিত্তিতে রাসুল্ল সাল্লি সাল্লাম কিছুদিনের জন্য এই সিদ্ধান্ত স্থগিত রাখেন তখন সিদ্ধান্ত নেওয়া হয় ইহুদিরা খাইবারের ক্ষেত খামারে কাজ করবে এবং এভাবে কাজ করে যা ফসল ফলাবে তার অর্ধেক মুসলিমদেরকে খাজনা দেবে আর এরপর মুসলিমরা যখনই চাইবে তখনই তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করতে পারবে এভাবেই চলতে থাকে রাসুল উল্লাহ সাল্লু আলু আসলামের সময়ে এবং আল্লাহ রসুল সাল্লাহ আসলামের মৃত্যুর পর ওমর আদি আল্লাহু আহনুর খিলাফতের কিছু সময় পর্যন্ত এভাবেই চলেছিল কিন্তু এরপরেও ইহুদিরা কখনও এক মুহূর্তের জন্যও শত্রুতা বাদ দেয়নি বরং সবসময় নানা রকমের সমস্যা সৃষ্টি করতো রাসুলুল্লাহ সাল্লাহসাল্সাল্লাম ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছিলেন যেন আরব উপদিক থেকে ইহুদি খ্রিস্টানদেরকে বহিষ্কার করে দেওয়া হয় রসুল্ল্লা সাল্লাইসাল্লাম বলেছেন আরবের মাটিতে কোনো দুই ধর্ম একত্রিত হতে পারবে না অমর ইবুল খতাব রাতিউল্লাহ্নহু নিজেই বর্ণনা করেছেন আল্লাহ রসুল সল্লা সালাম এরশাদ করেছিলেন লা ইন ইস্তু ইন শাহ আল্লাহ লাখরিজন্য আরব হত্তাহ আদা আলা মুসলিম আল্লাহ চাইলে যদি আমি আরও কিছুদিন বেঁচে থাকি তাহলে ইহুদি এবং খ্রিস্টানদেরকে অবশ্যই আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করে দেব যেন এখানে মুসলিম ছাড়া আর কেউ বসবাস করতে না পারে কাজী অমর ইবুল খাতাব রাদি আল্লাহু আনহু খলিফা হওয়ার পর রসুল্লাহ সাল্লু আলু ইসলামের সেই ওসিয়ত অনুসারে ইহুদিদেরকে খাইবার থেকে বহিষ্কার করে দেন খাইবার যুদ্ধের পর যে ইহুদিরা বন্দী হয়েছিল তাদেরকে রাসুল্লাহ সাল্লি সালামের সামনে নিয়ে আসা হলো এবং যুদ্ধের নিয়ম অনুসারে তাদেরকে দাস দাসী বানানো হলো তখন সাহাবিদের মধ্যে একজন দেহিয়া আলকালবি রাদি আল্লাহু আনহু একজন দাসী চাইলেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে রসুলুল্লাহ বললেন তুমি যাকে ইচ্ছা বেছে নাও দহিয়া আল কালবি রদি আল্লাহ আহু বেছে নিলেন হুয়াইবিন আখতাবের কন্যা সাফিয়াকে এই দৃশ্য দেখে আপত্তি জানালেন একজন সাহাবি তিনি বললেন আল্লাহ রাসুল এই সাফিয়া তো বনু এবং বনু কুরাইজার সর্দারের মেয়ে কাজেই একমাত্র আপনি ছাড়া কেউ তার উপযুক্ত নয় উল্লেখ্য যুদ্ধবন্দীদেরকে বণ্টনের ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে বন্দীদেরকে তাদের সামাজিক মর্যাদা অনুসারে বণ্টন করা হয় এ কারণেই সাফিয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে উক্ত সাহাবি বলেছিলেন ইয়া রসুল আল্লাহ সে তো ইহুদিদের সর্দারের মেয়ে কাজেই আপনি ছাড়া কেউই তার জন্য উপযুক্ত নয় সাফিয়া রাদি আল্লাহ আনহা জন্মেছিলেন বনুরাজির গোত্রে আর এটা ছিল ইহুদিদের সবচেয়ে সম্পদশালী গোত্র প্রচুর ধন সম্পদের মালিক ছিল ওরা বংশমর্যাদার পাশাপাশি আচার আচরণ সৌন্দর্য এবং বুদ্ধিতেও সাফিয়া ছিলেন সকলের সেরা আর আমরা আগেই বলেছি সাফিয়া ছিলেন নবী হারুন আলহি ইসলামের বংশধর এসব কারণে সাফিয়াকে বলা হতো ইহুদিদের রাজকন্যা তাই একমাত্র আল্লাহ রসুল সাল্লা উল্লাসলাম ছাড়া আর কেউই সাফিয়ার জন্য উপযুক্ত ছিলেন না তখন রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম দেহিয়া আল কালবিকে বললেন তুমি অন্য কোনো বন্দিকে বেছে নাও এরপর দহিয়া আল কালবি অন্য আরেকজন দাসীকে গ্রহণ করেন আর সাফিয়াকে পাঠিয়ে দেন রসুল্ল সাল্লাইসাল্লামের কাছে তখন আল্লাহ রসুল সাল্লু আলাহিস্লাম সাফিয়ার সামনে দুইটি প্রস্তাবের মধ্যে যে একটি বেছে নিতে বলেন তিনি বলেন তুমি মুসলিম হয়ে যাও সেক্ষেত্রে আমি তোমাকে বিয়ে করে নেবো তুমি আমার সাথে থাকতে পারবে আর যদি ইহুদি হয়েই থাকতে চাও আল্লাহ চাইলে হয়তো তুমি একসময় তোমার গোত্রের লোকের কাছে ফিরে যেতে পারবে এখানে রাসুলুল্লাহ সাল্লু আলু ইসলাম যে দুটি প্রস্তাব দিয়েছেন উভয় প্রস্তাবই সাফিয়ার জন্য লাভজনক ছিল প্রথম প্রস্তাব ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসুল সাল্লা উলাইসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করা এটা তো দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় সফলতা একদিকে ইসলাম গ্রহণ হেদায়ত লাভ করা সাথে রাসুল্লাহ সাল্লু আলু ইসলামের স্ত্রী হওয়ার সৌভাগ্য আর এই ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লু আলু সাল্লাম তাকে কোনো জোর করেননি বা বাধ্য করেননি আর দ্বিতীয় প্রস্তাব দিয়ে তিনি বলেছিলেন অথবা যদি তুমি ইহুদি হয়েই থাকতে চাও হয়তো এক তোমাকে মুক্তি দেওয়া হবে আর তখন তুমি তোমার গোত্রের লোকের কাছে ফিরে যেতে পারবে আর রাসুল্লাহ সাল্লুসাল্লাম যখন বলেন যে কিছু একটা হতে পারে তখন ধরে নিতে হবে সেটা হবেই অর্থাৎ সাফিয়া যদি ইসলাম গ্রহণ নাও করতেন তবুও তাকে মুক্তি দেওয়া হতো তাকে তার গোত্রের লোকের কাছে ফিরিয়ে দেওয়া হতো চলুন দেখা যাক সেই পরিস্থিতিতে সাফিয়া কোন প্রস্তাবটি বেছে নিলেন আমরা আগেই বর্ণনা করেছি সাফিয়া শৈশবের সেই ঘটনাটি নিজেই প্রত্যক্ষ করেছেন যখন রসুলুল্লাহ সাল্লু আলু প্রথম অদিনায় এসেছিলেন এবং সাফিয়ার পিতা রাসুলকে দেখতে গিয়েছিল এবং এরপর সাফিয়ার পিতা এবং চাচা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিল রসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম সত্যনবী এরপরেও তারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে শত্রুতার সিদ্ধান্ত নিয়েছিল সাফিয়া রদি আল্লাহু আহ্না নিজেই সেই ঘটনা বর্ণনা করেছেন কাজেই সাফিয়া খুব ভালোভাবেই জানতেন রসুলুল্লাহ সাল্লু আলু তিনি শেষ নবী সত্য নবী যদিও এই ঘটনার আগ পর্যন্ত সাফিয়া ইসলাম গ্রহণ করেননি তবে ইসলাম সম্পর্কে এই তথ্যটি তার ভালোভাবে জানা ছিল এখানে আরেকটি ঘটনা উল্লেখযোগ্য সাল্লাম ইবনে ইস্কামের সাথে তালাকের পর সাফিয়ার বিয়ে হয়েছিল কিনানা ইবনে রবির সাথে এই বিয়ে হয়েছিল খাইবার যুদ্ধের মাত্র কয়েকদিন আগে বিয়ের রাতে সাফিয়া একটি স্বপ্ন দেখেন তিনি তার স্বামী কিনানাকে বলেন আমি স্বপ্নে দেখলাম মদিনা থেকে একটি চাঁদ ছুটে আসছে আমার দিকে এরপর সেই চাঁদটি এসে পড়ল আমার কোলের উপরে এই কথা শুনে রেগে উঠল সাফিয়ার স্বামী কিনানা জোরে একটা থাপ্পর বসিয়ে দিল সাফিয়ার মুখে আর এতে সাফিয়ার চেহারায় বা চোখের চারপাশে কালচে দাগ বসে গেল সাফিয়ার স্বপ্নের অর্থ কী সেটা কিনানা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল আর এ কারণেই সে খেপে উঠেছিল সাফিয়ার স্বপ্নের কথা শুনে কিনানা বলল তোমার স্বপ্নের মানে হচ্ছে আরবের বাদশাহ মুহাম্মাদের সাথে তোমার বিয়ে হবে আরবের বাদশাহ এই কথাটা ইহুদিরা ব্যঙ্গ করে বলতো যেহেতু রাসুলুল্লা সাল্লাম সুসংবাদ দিয়েছিলেন যে সমগ্র আরব উপদ্বীপ মুসলিমরা বিজয় করবে এবং শুধু তাই নয় দুনিয়ার পূর্ব পশ্চিম সমস্ত এলাকা ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাবে এইসব কথা শুনে ইহুদিরা ব্যঙ্গ করে বলত তিনি তো আরবের বাদশাহ যাই হোক মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে সাফিয়ার বিয়ে হবে স্বামী কিনানার মুখে এই কথা শুনে খুবই অবাক হয়েছিলেন সাফিয়া সেদিন তিনি কিছুই বুঝতে পারেননি কিনানার এই কথার অর্থ কিন্তু কয়েকদিন পর যখন সাহেবরা যুদ্ধ করতে খাইবারে এলেন আর সেই যুদ্ধে কিনানা নিহত হল এরপর যখন রাসুল উল্লাহ সাল্লাই সাফিয়াকে বেছে নিলেন যুদ্ধবন্দিনীদের মধ্য থেকে আর তাকে প্রস্তাব দিলেন যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমার সাথে থাকতে পারবে তখন স্বাভাবিকভাবেই আমরা অনুমান করতে পারি সাফিয়া কোন প্রস্তাবটি বেছে নেবেন রাসুলুল্লাহ সাল্লাহ উল্লাসলামের প্রস্তাব শুনে সাফিয়ার সাথে সাথে বলে উঠলেন ইয়া রাসুল্লাহ আপনি আমাকে ইসলামের দাওয়াত দেওয়ার আগে থেকেই আমি ইসলাম গ্রহণের চিন্তা করছিলাম আর এই ইহুদিদের মধ্যে আমার কোনো অভিভাবক নেই আমার পিতা ভাই কেউই বেছে নেই তাই আমি ইহুদিদের কাছে ফিরে যেতে চাই না আল্লাহ ও তার রাসুলই আমার কাছে বেশি প্রিয় এই কথা বলে ইসলাম গ্রহণ করলেন সাফিয়া রাসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে দাসত্ব থেকে মুক্তি দিলেন আর বিয়ে করে নিলেন এবং স্ত্রী হিসেবে গ্রহণ করলেন এভাবেই সত্যি হল উমুল মিনীন সাফিয়া রাদি আনহার দেখা সেই স্বপ্ন তিনি হয়ে গেলেন আমাদের মা অর্থাৎ তিনি হয়ে গেলেন উমুল মিনীন্দের একজন দাসত্ব থেকে মুক্তিই ছিল সাফিয়া রাদি আল্লাহু আনহার বিয়ের মোহর এই ঘটনা থেকে ইসলামী আইনশাস্ত্র বা ফিখের একটি নিয়ম জানা যায় যদি কোনো বন্দিকে বিয়ের উদ্দেশ্যে মুক্ত করে দেওয়া হয় তাহলে তাকে মুক্ত করে দেওয়াই বিয়ের মহরানা হিসেবে গ্রহণ করা হবে রাসুলুল্লাহ সাল্লু আলু আসলাম নিজেই সর্বপ্রথম এই নিয়ম চালু করেন সাফিয়া রাদি আল্লাহু আনহার বিয়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে সাফিয়া রাদি আনহার কোনো অভিভাবক উপস্থিত ছিল না আর এর কোনো প্রয়োজনও ছিল না কারণ আমরা জানি সাফিয়া ছিলেন যুদ্ধবন্দিনী তিনি ছিলেন দাসী আর কোনো দাসীকে বিয়ে করার জন্য অভিভাবকের প্রয়োজন হয় না বরং সেই দাসীর মালিক হয়ে যাওয়াই যথেষ্ট আর যখন কেউ যুদ্ধমন্দিনী হিসেবে মুসলিমদের কাছে আসে তখন তার পূর্বের সমস্ত বিয়ে বাতিল হয়ে যায় কোনো স্বাধীন নারীকে বিয়ের ক্ষেত্রে ইসলামী ফিক্ষের নিয়ম হচ্ছে নির্ধারিত সময় পর্যন্ত ইদ্যৎ পালনের পর সেই নারী অন্য পুরুষের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারবেন আর সেই ক্ষেত্রে ইদ্যুতের সময়সীমা হচ্ছে চার মাস দশ দিন তবে দাসীদের প্রসঙ্গ আলাদা তাদের ক্ষেত্রে চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যত পালনের কোনো প্রয়োজন নেই বরং যখনই তাদের একবার মাসিক হয়ে যাবে তখনই তাদেরকে গ্রহণ করা যাবে মাসিক পর্যন্ত অপেক্ষা করার কারণ হচ্ছে দাসির গর্ভে কোনো সন্তান আছে কি না এটা নিশ্চিত করা এভাবে সন্তানের পিতৃ পরিচয় নির্ধারণ করা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ কারণ ইসলাম মানুষের বংশধারাকে সংরক্ষণ করে খাইবার থেকে মদিনা ফেরার পথে অমুল মেনিন সাফিয়া রাদি আল্লাহু আহার হায়জ হয়ে যায় ফলে সাফিয়া রাসুল্ল সালাহসলামের জন্য বৈধ হয়ে যান আনাস রদি আনহু বলেন সাফিয়ার হায়েজ না হওয়া পর্যন্ত রাসুল তার সাথে অন্তরঙ্গ হননি যখন মুসলিমরা খাইবার থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন খাইবার থেকে ছয় মাইল দূরে যাওয়ার পর মুসলিমরা যাত্রাবিরতি করলেন এবং তখন রসুল্লাহ সাল্লু ইসলাম সাফিয়ার সাথে রাত্রি যাপনের ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু সেদিন সাফিয়া এতে রাজি হলেন না এরপর তারা যখন খাইবার থেকে আরও দূরে চলে আসলেন অর্থাৎ একদিনের পরিমাণ দূরত্বে আজ সুহবা নামক জায়গায় চলে এলেন তখন মিনী সাফিয়া রাদি আল্লাহু আনহা আল্লাহ রসুল সাল্লাহামের সাথে রাত্রি যাপন করতে রাজি হন সাহবা নামক জায়গায় পৌঁছানোর পর সবাই যাত্রা যাত্রাবিরতি করলেন এবং সেই দিন মহিলা সাহাবিরা নববধূর সাজে সাজিয়ে দিলেন উম্মুল মিনিন সাফিয়া রাদি আল্লাহুয়ানহাকে তারা সাফিয়ার মাথার চুল আছড়ে দিলেন গায়ে সুগন্ধি লাগিয়ে দিলেন কাপড় পাল্টে দিলেন এরপর তাকে পাঠিয়ে দিলেন রাসুল উল্লাহ সালাহুল্লামের কাছে ইবনে সাদের বর্ণনা থেকে জানা যায় উম্মে সিনান রাদি আল্লাহু আনহা তিনি বলেছেন আমরা ভাবিনি পথি যাত্রার মধ্যে এভাবে বিয়ের প্রস্তুতি নিতে হবে এই কারণে আমরা হতাশা প্রকাশ করছিলাম কারণ এই বিয়ের কোনো জাকজমক বা আয়োজনের কোনো ব্যবস্থা আমরা করতে পারছিলাম না আমরা কয়েকটি চাদর জোগাড় করলাম এবং গাছের ডালের সাথে চাদরগুলোকে বেঁধে ঘরের ছাউনির মতো তৈরি করলাম এরপর আমাদের কাছে থাকা সবচেয়ে উত্তম পোশাকটি নিয়ে এলাম সাফিয়াকে পরানোর জন্য তাকে সেই পোশাক পরিয়ে দিলাম তার মাথার চুল আশ্রয় দিলাম সুগন্ধি লাগালাম এবং এভাবে আল্লাহ রসুলের জন্য তাকে সাজিয়ে দিলাম উম্মে সিনান রাদিয়া আল্লাহু আহা বলছেন সাফিয়া ছিলেন একজন কম সুন্দরী নারী এবং সাজানো হলে তার সৌন্দর্য আরও বেড়ে যেত আমরা তাকে শিখিয়ে দিয়েছিলাম যখন আল্লাহ রাসুল তোমার ঘরে প্রবেশ করবে তুমি তাকে উঠে দাঁড়িয়ে আমন্ত্রণ জানাবে এবং সাফিয়া সেটাই করেছিলেন এরপর আমরা ঘর ছেড়ে সেখান থেকে চলে আসি উমের সিনহান রাদি আল্লাহু বলেন পরদিন আমরা সাফিয়াকে জিজ্ঞেস করেছিলাম আল্লাহ রাসুলকে তুমি কেমন দেখলে সাফিয়া জবাব দিয়ে বলেছিলেন রাসুল উহ্লাম আমার সাথে খুবই হাসি খুশি অবস্থায় ছিলেন তিনি সারা রাত জেগে আমার সাথে গল্প করেছেন উমে সিনান রাজি আল্লাহু বলেন সেই রাতে আমরা যে সুগন্ধি ব্যবহার করেছিলাম এর থেকে সুন্দর সুগন্ধি আমি আর জীবনে কখনো পাইনি অর্থাৎ সেই রাতে তারা যাই করেছিলেন আল্লাহ তাল্লাহ তাতে অনেক বেশি বারাকা ঢেলে দিয়েছিলেন একটি হারিস এসেছে উমুন মেনিন সাফিয়া রা দিয়াহু আহা বর্ণনা করেছেন রাসুল উহ সাল্লাহ স্লাম সাফিয়ার কাছে জানতে চেয়েছিলেন কেন আগের রাতে তিনি তার থেকে দূরে ছিলেন জবাবে সাফিয়া বলেন আল্লাহ রাসুল গতরাতে আমরা ছিলাম ইহুদিদের দুর্গের একেবারে কাছাকাছি তাই আমার ভয় হচ্ছিল যদি ওরা আপনার কোনো ক্ষতি করতে আসে সাফিয়া রদি আল্লাহ আনহার মুখে এমন কথা শুনে খুশি হয়ে যান রসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি সাফিয়া রাদি আল্লাহু জন্য দোয়া করেন আল্লাহ তাহলার কাছে এরপর সে বিয়ের রাতে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম উমুল মিনি সাফিয়া রদি আনহার আহার সাথে অনেক কথা বলেন অনেক গল্প করেন রসুল্ল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেন সাফিয়া তোমার পিতা আমাদের বিরুদ্ধে শত্রুতা করেছিল আরবের লোকদেরকে একত্রিত করেছিল এভাবে একে একে তিনি ইহুদিদের শত্রুতার সবগুলো ঘটনা বর্ণনা করতে থাকেন আর সেই কথাগুলো শুনে সফিয়া রদি আল্লাহু আনহার মনে জমে থাকা সব কষ্ট দূর হয়ে যায় আর বেড়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রতি ভালোবাসা তখন তিনি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাথে ঘনিষ্ঠ হন এবং রাত্রি রাত্রিযাপন করেন সাফিয়া রদি আল্লাহু আনহা আরও বর্ণনা করেছেন আল্লাহ রসুল লক্ষ্য করলেন যে আমার চোখের চারপাশে কালচে দাগ ছিল অর্থাৎ চেহারায় সেই থাপ্পরের দাগ ছিল রসুল্ল সাল্লাহিস্লাম এই ব্যাপারে সাফিয়ার কাছে জানতে চাইলেন তখন সাফিয়া রদি আল্লাহু আনহা তার দেখা সেই স্বপ্নের কথা বর্ণনা করেন এবং সেই স্বপ্নের বর্ণনা শুনে সাফিয়ার আগের স্বামী তাকে তার চেহারায় আঘাত করেছিল সেটাও জানান পরদিন সকালে রাসুলুল্লা সাল্লিয়াম তাবুর বাইরে এসে দেখেন তরবারই হাতে দাঁড়িয়ে আছেন আবু আয়ুব আল আনসারি রাজিউল্লাহানহু সারা রাত এভাবেই রাসুলের তাবুর বাইরে দাঁড়িয়েছিলেন তিনি আল্লাহ রাসুলের কারণ জানতে চাইলেন তখন আবু আইয়ুব বললেন ইয়া রাসুলাল্লাহ এই মহিলার পিতা স্বামী ভাইসহ আত্মীয়রা নিহত হয়েছে আমাদের হাতে তাই আমার ভয় হচ্ছিলো যদি সে আপনার কোনো ক্ষতি করে ফেলে এ কথা শুনে হেসে ফেলেন রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম আর তিনি দোয়া করেন আবু আয়ুব রাদি আল্লাহু আনহুর জন্য এরপর রসুল্লাহ সাল্লাহাম সাফিয়া রাদি আল্লাহ আহার বিয়ে উপলক্ষে সবাইকে দাওয়াত দিলেন এবং খাবারের আয়োজন করা হয় এই ঘটনা থেকে বোঝা যায় বিয়ের কয়েকদিন পরেও ওয়ালিমানের আয়োজন করা হতে পারে সাহবা ইকরাম রাদি আনহুম তখন তারা ছিলেন একটি সফরে কাজে তাদের কাছে খুব বেশি খাবার ছিল না এরপরেও যতটুকু খাবার ছিল তারা সেগুলো সব একত্রিত করলেন কেউ নিয়ে এলেন খেজুর কেউ আনলেন চর্বি কেউ নিয়ে এলেন আটা এভাবে সবগুলো একত্রে মিশিয়ে হাইস নামের একটি খাবার তৈরি করা হলো খেজুরের সাথে আটা ঘি পনির মাখন এগুলো মিশিয়ে তৈরি করা হলো সেই খাবার এটাই ছিল উমুন মিনিন সাফিয়া রাধিয়াল্লাহানহার বিয়ের দাওয়াতের খাবার এভাবে সফরের মধ্যে সেই বিয়ের অনুষ্ঠান সংঘটিত হলো এরপর সাহবায়কেরাম রিউল্লাহুয়ানহুম তারা আবার রওনা দিলেন মদিনার দিকে তখন নবী সাল্লাহ সাল্লাম তার উটের উপরে বসিয়ে দিলেন সাফিয়া রাদি আল্লাহু আনহাকে সাফিয়া রাদি আনহা বের হলেন উম্মুল মিনীন্দের মতো বিশেষ পর্দা করে এই দৃশ্য দেখে সবাই বুঝতে পারলেন সাফিয়াকে দাসী হিসেবে নয় বরং সরাসরি উম্মুল মিনীন হিসেবে বা নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন রসুল্লা সালু আলহু আসসাল্লাম খাইবার থেকে মদিনায় ফেরার পথেও আরও বেশ কিছু ঘটনা ঘটেছিল তার মধ্যে চমৎকার একটি ঘটনা হচ্ছে সাফিয়া রাদি আল্লাহু আনহার উটের উপরে ওঠার ঘটনা আমাদের মা উম্মুলো মিনিন সাফিয়া আদি আনহা ছিলেন ছোটোখাটো আকৃতির তাই একা একা উঠতে পারতেন না উটের পিঠে তখন রাসুল উল্লা সাল্লাহ আলিয়া একটি চমৎকার কাজ করলেন তিনি তার নিজের এক পায়ের হাঁটু ভাজ করে হাঁটু গেড়ে বসে পড়লেন সাফিয়ার সামনে যেন রাসুলের হাঁটুর উপর পা রেখে সেটাকে সিঁড়ি বানিয়ে উটের উপরে উঠতে পারেন আমাদের মা উম্মুল মিনিন সাফিয়া রাদি আনহা। কিন্তু রাসুলের হাঁটুতে পা রেখে উটের উপরে উঠবেন স্বাভাবিকভাবেই সাফিয়ার আদি আল্লাহু আহা সংকোচ করছিলেন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন তখন রসুল্লাহ সাল্ল্লাহ্লাম নিজের হাত দিয়ে সাফিয়া রদি আল্লাহু আহার পা ধরলেন এবং সেটাকে নিজের হাঁটুর উপরে রাখলেন আর এভাবে তাকে উঠিয়ে দিলেন উটের উপরে শুধু তাই নয় রাসুলের হাঁটুতে পা রেখে উটের উপরে উঠার সময় সাফিয়া রদি আল্লাহু আহার পা যেন উন্মুক্ত না হয়ে যায় সেই জন্য রাসুল্ল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের গায়ের চাদর খুলে সেটা দিয়ে সাফিয়া আদি আল্লাহু আহাকে ঢেকে দিলেন উম্মুল মিনিনদের প্রতি এমনই সুন্দর আচরণ করতেন আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এ কারণেই উমুল মিনিন সাফিয়া রাদি আল্লাহু আনহা বর্ণনা করেছেন আল্লাহ রাসুলের মতো এত উন্নত রুচিশীল এবং উত্তম আখলাকের মানুষ আমি আর কোথাও দেখিনি এরপর তারা যাত্রা শুরু করলেন মদিনার উদ্দেশ্যে উট নিয়ে অনেকগুলো ঘটনাই আছে উমুল মিনিন সাফিয়া রদি আল্লাহু আনহার জীবনে সাহাবা নামক জায়গা থেকে যখন তারা মদিনায় ফিরছিলেন তখন এক জায়গায় রাসুলের ওট হচট খায় এতে ভারসাম্য হারিয়ে উঠ থেকে মাটিতে পরে যান রসুলুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম এবং উমন মেনিন সাফিয়া রাদি আনহা তবে আল্লাহর ইচ্ছায় তারা আঘাত পাননি বা আহত হননি আল্লাহ তাল্লাহ তাদেরকে রক্ষা করেছেন উঠ থেকে পরে যাওয়ার সাথে সাথে একটি চমৎকার দৃশ্য দেখা গেলো সেখানে রসুলের আশেপাশে যেসব সব সাহাবাহিকরাম ছিলেন তারা সাথে সাথে অন্য দিকে অর্থাৎ বিপরীত দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন এর কারণ কি যদি রাসুল্লাহ সাল্লা সাল্লাম একাই সেই উটের উপরে থাকতেন তাহলে সাহাবাই একরাম মুহূর্তের মধ্যে সেখানে ছুটে আসতেন এবং আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম আঘাত পেয়েছেন কিনা তার কোনো সাহায্য লাগবে কিনা সেটা দেখার জন্য এগিয়ে আসতেন কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে সেখানে সেই উটের উপরে আল্লাহ রসুলের সাথে উমুল মিনিন সাফিয়া রাদী আল্লাহ আনহা তিনিও ছিলেন কাতে সাহাবাই একরাম সবাই অন্যদিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন এই কারণে যেন তারা দুজন তাদের মধ্যে নিজেদের প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষা করতে পারেন যেন এই সময়ের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উঠে দাঁড়াতে পারেন এবং উমুল মিনিন সাফিয়া রদি আল্লাহ তিনিও উঠে দাঁড়ান এবং নিজেদেরকে ঠিকঠাক করে নিতে পারেন এভাবে কিছু সময় কেটে যায় এরপর একজন সাহাবি সেখানে সাহায্যের জন্য এগিয়ে এলেন আবুতাল্লাহা রদি আল্লাহুয়ানহু তিনি তার উটের উপর থেকে লাফিয়ে পরে দ্রুত ছুটে এলেন আল্লাহ রাসুলের দিকে এরপর তিনি বললেন ইয়া রসুল্ল আপনি কষ্ট পেয়েছেন কি রাসুল উল্লাহ সাল ইসলাম জবাব দিলেন না তুমি বরং এই মহিলাকে দেখো সাথে সাথে আবুতাল্লাহ রদি আল্লাহু আহু একটি কাপড় দিয়ে নিজের চেহারা ঢেকে ফেলেন এটা করলেন উমুল মিনিন থেকে পর্দা রক্ষা করার জন্য এরপর তিনি সাফিয়া রদি আল্লাহু দিকে এগিয়ে গিয়ে তার গায়ের উপরে একটি চাদর ছুঁড়ে দেন আর এই সময়ের মধ্যে সাফিয়া রদি আল্লাহু তিনি উঠে দাঁড়ান এবং রাসুল উল্লাহ সাল্ল্লা সাল্লাম উমুল মিনিন সাফিয়া রদি আল্লাহু আহ্নাকে আবারও সেই উটের উপরে তুলে দেন এই ঘটনায় আল্লাহ রাসুল সল্লাহ উলাইসাল্লাম এবং উমুল মিনিন সাফিয়া রদি আল্লাহু আহ্নার প্রতি সাহাবিদের শ্রদ্ধাবোধের একটি চমৎকার দৃষ্টান্ত পাওয়া যায় মোদ্দিনে আসার পর রাসুল্লাহ সাল্লিয়াম সফি রাদি আল্লাহওয়ানহাকে নিয়ে যান একজন আনসারি সাহাবির বাড়িতে এবং তিনি হচ্ছেন আলহারিস ইবন নুমান রাদি আল্লাহআন হু সেই সাহাবি তার বাড়ির একটি ঘর খালি করে দেন সাফিয়া রাদি আল্লাহুয়ানহার জন্য কিছুদিন পর্যন্ত সেই বাড়িতেই থাকেন আমাদের মা উম মিনিন সাফিয়া রাদি আনহা এরপর মসজিদে নবীর পাশে একটি নতুন কক্ষ নির্মাণ করা হয় এবং তখন সাফিয়া রাদি আল্লাহুয়ানহা সেখানে চলে আসেন রাসুলুল্লাহ সাফিয়া রাদি আল্লাহুয়ানহাকে বিয়ে করেছেন এই খবর শুনে তাকে দেখতে ছুটে এলেন মদিনার নারীরা তারা উমুল মিনীন সাফিয়া রাদি আল্লাহুয়ানহা সাথে দেখা করলেন এবং তাকে অভিনন্দন মোবারকবাদ জানাতে লাগলেন আর তার রূপ সৌন্দর্যের প্রশংসা করতে লাগলেন এমন সময় অন্যান্য উমুল মিনীনরাও দেখতে এলেন সাফিয়াকে সাফিয়ার রূপ এবং সৌন্দর্যের কথা শুনে তারা বেশ কৌতূহলী হয়ে সেখানে এসেছিলেন তবে তাদের মধ্যে সবচেয়ে কৌতূহলী ছিলেন আমাদের মা উমুল মিনীন আ ইশার আনহা। সাফিয়াকে দেখতে আসার প্রসঙ্গে আয়েশার আদি আল্লাহু আনহার একটি মজার ঘটনা আছে আয়েশার আদি আনহা বাড়ি থেকে বের হয়েছিলেন নিকাবে মুখ ঢেকে সেই সময় তিনি খুবই সাবধানে গোপনে পথ চলছিলেন যেন আল্লাহ রাসুল সাল্লু ইসলাম তাকে দেখে না ফেলেন কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহাম ঠিকই এক সময় দেখে ফেললেন আয়েশাকে তিনিও গোপনে উমুল মিনীন আয়েশার আদি আল্লাহু আনহার পিছু পিছু চলতে লাগলেন এরপর অপেক্ষা করতে লাগলেন কখন আয়েশার আদি আল্লাহু আনহা বের হবেন সেই আনসারিস হাবির বাড়ি থেকে এক সময় আয়েসার আদি আনহা সেই বাড়ি থেকে বের হলেন আর তাকে দেখে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম প্রশ্ন করলেন ওহে হুমায়রা কেমন দেখলে তাকে উমুল মবমিন আয়েশার আদি আল্লাহু আনহা তিনি চাইতেন রাসুল্ল সাল্লাহ সাল্লাম যেন তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন এই কারণে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের সামনে উমুল মবমিন সাফিয়ার কোনো প্রশংসা করলেন না তিনি বরং একটু খোঁচা দিয়ে বললেন কি আর দেখব এক ইহুদি মেয়েকেই তো দেখে এলাম এভাবে উমুল মিনীন আয়েশারাদি আল্লাহানহা বোঝালেন সাফিয়ার মধ্যে তেমন বিশেষ কিছু আর দেখিনি আর সাধারণভাবে বললেন কি আর দেখবো এক ইহুদি মেয়েকেই দেখে এলাম অনেকে এই কথাটিকে ব্যাখ্যা করে বলে থাকেন জাতিগতভাবে আরবদের সাথে ইহুদিদের চেহারায় কিছুটা ভিন্নতা ছিল সেই অর্থেও এই কথাটি বলতে পারেন উমুল মমিন আয়েশারাদি আনহা। আর তিনি যদি রাসুলের প্রতি ভালোবাসা থেকে এবং সতীনদের প্রতি যে সহজাত ঈর্ষা বোধ সেটা থেকেও এই কথাটি বলে থাকেন তাহলে এজন্য তিনি ক্ষমাপ্রাপ্ত তবে আয়েসার আদি আনহা সেই কথা শুনে রাসুল্লাহ সাল্লু আলাইসালাম তাকে সংশোধন করে দিলেন এবং বললেন তুমি এভাবে বলো না বরং সাফিয়া ইসলাম গ্রহণ করেছে এবং একজন ভালো মুসলিম হয়েছে সুতরাং রাসুলুল্লাহ সাল্লু আলু সাল্লাম নিজেই সাফিয়া রাদি আল্লাহুয়ানহার ইমানের প্রশংসা করলেন এবং তিনি একজন ভালো মুসলিম রাসুল সাল্লাহাম নিজেই তার সাক্ষ্য দিলেন আরেকবারের ঘটনা কোন এক কথা প্রসঙ্গে আয়েশার আদি আনহা হাত দিয়ে ইশারা করে বোঝালেন সাফিয়া তো এই রকম অর্থাৎ সাফিয়া রাদি আনহা উচ্চতায় খাটো ছিলেন তিনি সেটা হাত দিয়ে ইশারা করে বুঝালেন কিন্তু রাসুল্ল সাল্লু সাল্লাম এটা পছন্দ করলেন না কারণ এভাবে একজনের অনুপস্থিতিতে আরেকজন সম্পর্কে কোনো কিছু ইঙ্গিত করা বা কোনো কিছু বলা যা শুনলে সেই ব্যক্তি মন খারাপ করে এমনটা করা উচিত নয় এই কারণে রাসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বললেন আয়েশা তুমি এমন একটি কথা বলেছ সেটা যদি সাগরের পানির সাথেও মিশিয়ে দেওয়া হতো তাহলে সাগরের পানিও ঘোলা হয়ে যেত লক্ষণীয় বিষয় হচ্ছে উমুল ম মিনীন আয়েশা রদিয়া আল্লাহুয়ানহা নিজে এই ঘটনাটি বর্ণনা করেছেন উমুল মিনীনদের মধ্যে পারস্পরিক সহজাত ঈর্ষাবোধের আর অন্যান্য যেই হাদিস সেই হাদিসগুলোর মতো আয়েশারাদি আনহা নিজেই এটা বর্ণনা করেছেন এখান থেকে বোঝা যায় উমুল মমিন আয়েশার আদি আল্লাহুয়ানহা কত সত্যবাদী ছিলেন কোনো বর্ণনা সেটা নিজের বিরুদ্ধে গেলেও কখনো সেটা গোপন রাখেননি লুকিয়ে রাখেননি আর আমরা এই সিরিজে এর আগে বহুবার বলেছি শতিন্দদের মধ্যে সহজাত যে ঈর্ষাবোধ সেই কারণেই এমনটা হয়ে থাকে এই কারণেই রাসুলুল্লা সাল্লা ইসলাম উমিনদের মধ্যে ঘটনাগুলোতে নাক গোলাতেন না তিনি সেগুলোকে উপেক্ষা করার চেষ্টা করতেন আর যখন কোনো প্রয়োজন দেখা দিত তখন সেগুলোকে সংশোধন করে দিতেন যেভাবে এই ঘটনায় তিনি আয়েশার রাদি আল্লাহু আনহার উক্তিকে সংশোধন করে দিয়েছিলেন সাফিয়া রাদি আনহা তিনি ইহুদি বংশোদ্ভূত সেখান থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন ফলে সঙ্গত কারণেই কিছু জটিলতার মুখোমুখি হতে হয়েছিল সাফিয়া রাদি আল্লাহুয়ানহাকে একদিনের ঘটনা নবী সাল্ল্লা আল্লাহ আসালাম বাড়ি ফিরে দেখেন উমুল মিনী সাফিয়ার আদি আল্লাহু আনহা তার ঘরে বসে কান্নাকাটি করছেন এই দৃশ্য দেখে অবাক হলেন রসুল্ল সাল্লাহ আল্লাহ সাল্লাম সাফিয়ার কাছে তিনি তার কান্নার কারণ জানতে চাইলেন সাফিয়া বললেন হাফসা আমাকে ইহুদির মেয়ে বলেছে সাফিয়া আদি আনহা তিনি ছিলেন ইহুদি বংশোদ্ভূত আর ইহুদিরা হচ্ছে মুসলিমদের চিরশত্রু এ কারণে ইহুদির মেয়ে বলে খোটা দিলে দুঃখ পেতেন সাফিয়া আদি আনহা। যেহেতু তার অন্তরে খাঁটি ইমান ছিল এ কারণে তিনি সেই কথাটি সহ্য করতে পারতেন না এই ঘটনার পর রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম উমুল মিনীন হাফসার আদি আল্লাহু আহাকে সংশোধন করে দেন এবং তাকে নিষেধ করে দেন এই ধরনের কথা বলতে আর সাফিয়া রাদি আল্লাহু আহাকে রাসুল উল্লাহ বলেন তুমি তো একজন নবীর মেয়ে তোমার চাচাও একজন নবী আর তোমার স্বামীও একজন নবী তাহলে হাফসার তুলনায় তোমার মর্যাদা কম হলো কিভাবে। এভাবে সাফিয়াকে সান্ত্বনা দিলেন রসুলুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম এই কথার মাধ্যমে রসুলুল্লাহ সাল্লু আলাম বোঝালেন সাফিয়া ছিলেন নবী হারুন আলহিসাল্লামের বংশধর সুতরাং হারুন আলি ইসাল্লাম ছিলেন তার বংশীয় পিতা আর মৌসা আলহিস্লাম ছিলেন তার বংশীয় চাচা আর আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম যিনি কিনা সব নবীদের শেষ নবী শ্রেষ্ঠ নবী তিনি নিজেই হচ্ছেন সাফিয়া রাদি আল্লাহু আনহার স্বামী কাজেই সাফিয়ার মর্যাদা কম হল কীভাবে সাফিয়া রাদি আনহা তিনি ছিলেন একজন উদারমণির মানুষ তিনি সবাইকে উপহার দিতে ভালোবাসতেন মদিনায় আসার সময় উমুল মিনীন সাফিয়া রদি আনহার কানে দুইটি স্বর্ণের দুল ছিল সেই দুল দুটির একটি তিনি উপহার দেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় মেয়ে ফাতিমা রদিয়াল্লাহনকে আরেকটি দুল তিনি ভাগ করে দেন সমস্ত মূল মিনীন্দের মাঝে এভাবে উপহার দিয়ে সবার মন জয় করে নেন সাফিয়া রদিয়াল্লাহানহা উপহার দিলে আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়ে একজনের থেকে আরেকজনের মনের মলিনতা দূর হয় রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এই উপহার দেওয়া প্রসঙ্গে বলেছেন তোমরা একে অন্যকে হাদিয়া দাও এতে মনের মলিনতা দূর হয় এবারে চলুন উমুল মিনীন সাফিয়া রাদি আল্লাহু আনহার ইবাদতবন্দিগি ও মর্যাদা সম্পর্কে কিছু ঘটনা জানা যাক একদিন রসুল্লাহ সাল্লি আসলাম বাড়ি এসে দেখেন সাফিয়া রাদি আনহা জিকির করছেন একটি তাজবিহ নিয়ে আর তাতে আছে চার হাজার দানা এই দৃশ্য দেখে রসুল্ল সাল সাল্লাম বললেন আমি কি তোমাকে এর থেকেও সহজ একটি জিকির শিখিয়ে দেব। সাফিয়া বললেন নিশ্চয়ই তখন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি এই জিকির করবে তুমি বলবে সুবহান আল্লাহি আদা দা মা অর্থাৎ আল্লাহর সৃষ্টির সংখ্যা যত বেশি আমি ততবার আল্লাহর পবিত্রতা ঘোষণা করতাম সুতরাং হাতে সেই দীর্ঘ চার হাজার বিশিষ্ট তাজবি থেকে এই জিকির একবার করাই উত্তম আল্লাহ রসুল সাল্লাহাম সাফিয়াকে এটাই শেখালেন সকাল সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে জিকির করার যে গুরুত্ব সেটা অপরিসীম সকাল সন্ধ্যায় প্রতিদিন কিছু সময় জিকির করা এটা রসুল্লাহ সোল্লা সুন্না সকাল এবং সন্ধ্যার এই জিকিরগুলো আপনাকে সারা দিন সুরক্ষা দেবে শয়তান থেকে এবং অন্যান্য বিপদ থেকে পাশাপাশি আপনার মনকে রাখবে প্রফুল্ল এবং সতেজ এমনি তাইমিয়া রহমেহল্লা প্রতিদিন ভোরে উঠে কিছু সময়ের জন্য গ্রামের দিকে চলে যেতেন এবং সেখানে জিকির আজকার করতেন আর বলতেন এটাই হচ্ছে আমার সকালের নাস্তা উমুল মিনীন সাফিয়া রাদি আনহা জানতেন শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা তিনি গভীর মনোযোগ এবং বিনয়ের সাথে কোরআন তেলাওয়াত করতেন এই সময় স্বতঃস্ফূর্তভাবে তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকত একবার কিছু লোক এলো উমুল মিনিন সাফিয়ার আদি আল্লাহু আনহার ঘরে তারা আল্লাহর জিকির করলো কোরআন তেলাওত করল এরপর সিজদা করল। কিন্তু তাদের চেহারায় কান্নার কোনো ছাপ দেখা গেল না তখন উমুল মিনিন সাফিয়ার আদি আল্লাহু আহ্না বললেন তোমরা কোরআন পড়লে সিজদা করলে কিন্তু আল্লাহর ভয়ে কান্না করলে না কেন অর্থাৎ তোমাদের চেহারায় তো আমি আল্লাহর ভয়ের কোনো চিহ্ন দেখলাম না কান্নার কোনো ছাপ দেখলাম না সুতরাং কোরআন তেলাওত করতে হবে বিনয়ের সাথে যেন আমাদের মধ্যে আল্লাহ আল্লাহর প্রতি ভক্তি এবং ভয় ফুটে ওঠে অন্যান্য উমুল বিনীদের মতো সাফিয়া রাদি আল্লাহু আনহাও ছিলেন ইলমের কেন্দ্র প্রায়ই তার কাছে বিভিন্ন বিষয়ে মহিলারা আসত প্রশ্ন করতে এবং তারা সন্তোষজনক জবাব পেয়ে ফিরে যেত জনৈক মহিলা বর্ণনা করেছেন একবার হদের মৌসুমে বহু মহিলা এলেন সাফিয়া রাদি আল্লাহু আনহার সাথে সাক্ষাৎ করতে সেই মহিলারা এসেছিলেন কুফা থেকে তারা চতুর্দিক থেকে সাফিয়া রাদি আল্লাহু আনহাকে ঘিরে রেখেছিলেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছিলেন আর সাফিয়া রাদি আল্লাহু আনহা খুব সুন্দরভাবে তাদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন আমাদের মা উমুল মিনিন সাফিয়া রদি আল্লাহু আনহা খুবই চমৎকার রান্না করতে পারতেন রসুল্ল্লাহ সাল্লাহ আলু ইসলাম যখন অন্য স্ত্রীদের ঘরে থাকতেন তখন মাঝে মাঝে রাসুলের জন্য খাবার রান্না করে পাঠাতেন তিনি এভাবে স্বামী রসুল্লাহ সাল্লু আলু করতেন উমুল সাফিয়া রদি আনহা আল্লাহ রসুল সাল্লাহ তিনিও সাফিয়াকে খুবই ভালোবাসতেন এবং তার সব কিছুর খোঁজখবর রাখতেন একবার সাফিয়া রদি আনহা একটি সফরে বের হয়েছিলেন রসুল্লাহ সাল্ল্লা সাথে তখন সাফিয়া ছিলেন উটের উপরে রাখা পালকি বা হাউদাতে বসা আর সেই পালকিকে চালিয়ে নিয়ে যাচ্ছিল একজন দাস হঠাৎ উটটিকে জোরে চালানোর জন্য তারা দিল সেই দাস এই দৃশ্য দেখে রাসুল্ল সাল্লুসাল্লাম সেই দাসটিকে বললেন ওহে আঞ্জাসা ধীরে চালাও কাচের পাত্র নিয়ে সাবধানে চলতে হয় এভাবে রাসুল্লাহ সাল্লু আলু ইসলাম বললেন মহিলাদের সাথে কোমলাচরণ করো তাদের সাথে সাবধানে পথ চলো উট নিয়ে আরও অনেক ঘটনাই আছে উমুন মিনীন সাফিয়া রাদি আনহার জীবনে একবার উমুল মিনীনরা সবাই গেলেন হজে এবং সেটা ছিল রসল্লাহ সাল্ল্লা উলাইসাল্লামের বিদায় হজের ঘটনা পথে তারা এক জায়গায় থামলেন বিশ্রামের জন্য এমন সময় হঠাৎ সাফিয়া রাদি আল্লাহুয়ানহার উটটি বিগড়ে গেল সেটা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এই দৃশ্য দেখে কাঁদতে লাগলেন সাফিয়া রাদি আল্লাহুয়ানহা কিছুতেই থামছিল না তার কান্না তখন রসল্লাহ সাল্লাহ উলাইসাল্লামে সে সান্ত্বনা দিলেন সাফিয়াকে নিজ হাতে সাফিয়া রাদি আল্লাহুয়ানহার চোখের পানি মুছে দিলেন তবুও সাফিয়া তার কান্না থামাতে পারছিলেন না তখন রসুলুল্লাহ সাল্লাহ যাত্রা যাত্রাবিরতি করলেন কাফেলা সবাইকে থেমে যাওয়ার নির্দেশ দিলেন এই দৃশ্য দেখে আরও ঘাবড়ে গেলেন সাফিয়া রাদি আনহা। তিনি ভাবলেন হয়তো তার উপরে বিরক্ত হয়েছেন রসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম আর এজন্যই সবাইকে থেমে যেতে বলেছেন আসলে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বিরক্ত হননি বরং সাফিয়ার কষ্ট দেখে তিনি সবাইকে থেমে যেতে বলেছিলেন উমুল মিনীদের প্রতি স্ত্রীদের প্রতি এমনই দয়ালু ছিলেন আমাদের প্রিয় রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম কত চমৎকার আচরণ ছিল তার কিন্তু সাফিয়া ভাবলেন হয়তো এই ঘটনার কারণে তার উপরে মনঃক্ষণ্ণ হয়েছেন রাসুল্লাহ সাল্লু আল্লাহ এই এইভাবে সাফিয়া ভয় পেলেন পরামর্শ করার জন্য তিনি এলেন আয়েশা রাদি আল্লাহু আনহার কাছে কারণ সাফিয়া জানতেন আয়েশা ছিলেন রাসুল উল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয়তম সবচেয়ে প্রিয় মানুষ সাফিয়া রাদি আল্লাহু আনহা বললেন আয়েশা তুমি কি আমার জন্য ক্ষমা চাইবে রাসুলের কাছে বিনিময়ে আমি আমার সাথে রাসুলের থাকার দিনটি তোমাকে উপহার দেব আজ আমার সাথে রাসুলের থাকার কথা ছিল এই দিনটি আমি তোমাকে উপহার দিলাম একথা শুনে আয়েশা রাদি আল্লাহু তিনি খুশি হয়ে গেলেন তিনি বললেন ঠিক আছে এরপর ওমন মিনিন আয়েশা রদি আল্লাহু আনহা একটি চমৎকার হলুদ রঙের জামা পরলেন ভালো করে সুগন্ধি মাখালেন আর গিয়ে বসে পড়লেন রাসুল উহ সাল্লাহ সাল্লামের পাশে এই দৃশ্য দেখে রাসুল বললেন আয়েশা আজ তো তোমার আমার সাথে থাকার কথা নয় তুমি আমার থেকে দূরে থাকো জবাবে আয়েশা রাদি আল্লাহু আহা করে বললেন জয় আলী ক্যাফুল্লাহ ইউ তিহি মাই এটাই হচ্ছে আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তা দান করেন এরপর তিনি সাফিয়া রাদি আল্লাহু পুরো ব্যাপারটি বুঝিয়ে বললেন রাসুল উহ সাল্লাহ আলু তখন রসুল্লাহ সাল্লু আলু সাল্লামের রাগ চলে গেল তিনি আরও খুশি হয়ে গেলেন সাফিয়া রাদি আল্লাহু আনহার উপরে এমনই মিষ্টি মধুর ছিল আমাদের মায়েদের পারস্পরিক সম্পর্ক মিনীনরা তারা সবাই একজন আরেকজনকে ভালোবাসতেন শ্রদ্ধা করতেন কেউ কারো প্রতি হিংসা রাখতেন না বরং সুযোগ পেলেই একজন আরেকজনের মন ভালো করে দেওয়ার চেষ্টা করতেন খুশি করে দেওয়ার চেষ্টা করতেন যেভাবে এই ঘটনায় আয়েসার দাদি আনহা সাফিয়া রাদি আল্লাহু আহাকে খুশি করে দিয়েছিলেন তার উপর আল্লাহ রাসুলকে সন্তুষ্ট করে দিয়েছিলেন দশম হিজড়িতে রাসুল উল্লাহ সাল্লু আলিয়া হজ করতে গিয়েছিলেন আর একটু আগেই আমরা বলেছি এই সফরে মিনিনরা সবাই হজ করতে গিয়েছিলেন রাসুলের সাথে হজ থেকে ফেরার মুহূর্তে সাফিয়া আদি আল্লাহু আনহার হায়েজ শুরু হয় আয়েশার আদি আল্লাহু আনহা বলেন ইয়া রাসুল আল্লাহ সাফিয়ার তো হায়েজ শুরু হয়েছে একথা শুনে রাসুলুল্লাহ বললেন সে তো আমাদের সবাইকে আটকে রাখবে মনে হচ্ছে তখন ছিল এমন একটি সময় যখন হজ থেকে সবাই ফেরার জন্য ফিরতি যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় সেই সংবাদ পেয়ে রাসুল উল্লাহ বললেন তাহলে তো সাফিয়ার কারণেই আমাদেরকে অপেক্ষা করতে হবে এই কথা বলার কারণ প্রথমত সাফিয়া কোনো সাধারণ নারী নন তিনি আল্লাহ রাসুল সাল্লামের স্ত্রী সাফিয়া যদি হজের কোনো আনুষ্ঠানিকতা পূর্ণ করতে না পারেন তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অপেক্ষা করবেন আর রাসুল্লাহ অপেক্ষা করলে কাফিলা সবাইকে অপেক্ষা করতে হবে তাই রসুল্লাহ সাল্লাহাম আয়সারাদি আল্লাহানার কাছে জানতে চাইলেন সাফিয়া কি তাওয়াফুল ইফাদা করেছে অর্থাৎ কুরবানির পরে যে তাওয়াফ করা হয় সেটা তখন উম মিনিন আয়েশা রাদি আল্লাহানহা জবাব দিলেন হ্যাঁ সেটা করেছে তখন আল্লাহ রাসুল বললেন ঠিক আছে তাহলে আমরা রওনা হতে পারি এভাবে হজের শেষ দিকে সাফিয়া রাদিয়া আল্লাহ আনহার হায়জ শুরু হয়েছিল মূলত এটা ছিল আল্লাহ তাল্লার পক্ষ থেকে একটি হিকমতপূর্ণ ঘটনা কারণ এই ঘটনার মাধ্যমে ফিখের একটি গুরুত্বপূর্ণ নিয়ম জানা যায় এবং এটা নারী হাজিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাওয়াফে ইফাদা এটি হচ্ছে হজের একটি রুকন বা গুরুত্বপূর্ণ অংশ যা আদায় না করলে হজই আদায় হবে না তাই কোনো নারী যদি তাওয়াফুল ইফাদা করে থাকেন এরপর যদি তার হায়েজ শুরু হয় এবং সেই কারণে তিনি যদি বিদায়ী তাওয়াফ করতে না পারেন তবুও তাওয়াফুল ইফাদা করার কারণে তার হজ আদায় হয়ে যাবে তবে পুরুষদের ক্ষেত্রে বিষয়টি আলাদা যদি কোনো পুরুষ বিদায়ী তাওয়াফ করতে না পারেন সেই ক্ষেত্রে তাকে কাফরা বা ক্ষতিপূরণ আদায় করতে হবে এই ঘটনা থেকে আমরা আরও বুঝতে পারি সাফিয়া রদিয়াল্লাহু আনহা যদি তাওয়াফুল ইফাদা না করতেন তাহলে তার জন্য আল্লাহ রসুলসল্লা সাল্লাম থেমে যেতেন এবং তার সাথে সাথে পুরো কাফিলার সবাই থেমে যেত সবাই অপেক্ষা করত রাসুল্লাহ সাল্লাহ উলাইসলামের প্রতি উমুলম মিন সাফিয়া রাদি আল্লাহ আনহার ভালোবাসার একটি দৃষ্টান্ত বিদায় হস্ত থেকে ফেরার কয়েক মাস পর অসুস্থ হয়ে যান রাসুল উল্লাহ সালাইস্লাম ধীরে ধীরে বাড়তে থাকে তার অসুস্থতা একদিন অসুস্থতা অনেক বেড়ে গেল তখন উমুল মিনীরা সবাই দেখতে এলেন আল্লাহর রসুলকে তারা সবাই মিলে রাসুল উল্লাহ সাল্লা উলাইসাল্লামের সেবা যত্ন করছিলেন রাসুল্লা সাল্ল্লা কষ্ট দেখে তারা নিজেরাও কষ্ট পাচ্ছিলেন এমন সময় উমুল মিন সফিয়া রাদি আল্লাহু আনহা বলে উঠলেন হায় আল্লাহ রাসুলের কষ্ট যদি তার সব কষ্ট আমার হয়ে যেত আর এই বিনিময়ে যদি তিনি সুস্থ হয়ে যেতেন এই বলে কাঁদতে লাগলেন উম্মুল মিনীন সাফিয়া রাদি আলাহু আনহা সফি রদি আল্লাহু আনহার মুখ থেকে এই কথা শুনে অন্যান্য উমুল মিনীনরা একজন আরেকজনের চেহারা দিকে তাকাতে লাগলেন যেন দেখে মনে হচ্ছিল তারা যেন সাফিয়া রাদিয়া আল্লাহু আনহার কথাকে ঠিক বিশ্বাস করতে পারছিলেন না যেন তারা ভাবলেন সাফিয়া হয়তো একটি বানানো কথা বলেছেন উমুল মিনীন্দের পারস্পরিক এই চাহনি ইশারা সেই দৃশ্য দেখে রাসুল উল্লাহ সালসাল্লাম বললেন তোমরা চোখ দিয়ে একে অন্যের দিকে ইশারা করছ আল্লাহর কসম সাফিয়া সত্য কথাই বলেছে এ কথা শুনে সবাই বুঝতে পারলেন উমুল মিনীন সাফিয়া রদি আনহা তিনি সত্যিই নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন রাসুল্লাহ সালু আলহিউসাল্লামকে আল্লাহ রসুলসাল্লাহামের ইন্তেকালের পর এলো খলিফাদের শাসনামল অমর আদি আল্লাহু আহুর সময়ের একটি ঘটনা একবার উমুল মিনিন সাফিয়া রাদি আনহার বিরুদ্ধে মিথ্যা নালিশ করল এক দাসী দাসিটি অমর আদি আল্লাহু আহুর কাছে গিয়ে বলল সাফিয়া তো এখনও ইহুদিদের মতো সেই শনিবারকেই বেশি ভালোবাসেন আর সেই দিন তিনি ইহুদিদের সাথে দেখা করতেও যান এই শনিবার হচ্ছে ইহুদিদের সাপ্তাহিক ঈদ এ দিন তারা বিশেষ ইবাদবন্দিগি করে কাদের দাসীর নালিশ শুনে সফিয়া রাদি আল্লাহু আনহাকে ডেকে পাঠালেন খলিফা অমর ইবুল খাতাব রাজি আনহু। এরপর জানতে চাইলেন দাসির কথা সত্য কিনা জবাবে উমুল মিনিন সাফিয়া রাদি আল্লাহু আনহা বললেন মুসলিম হওয়ার পর থেকে আমার কাছে শুক্রবারের মর্যাদাই বেশি শনিবারের তুলনায় আর ইহুদিদের সাথে দেখা করা তারা তো আমার আত্মীয় তাই আত্মীয়তা সম্পর্ক রক্ষার জন্য আমি তাদের কাছে যাই তাদের সাথে দেখা করি এবার ধরা পড়ে গেল সেই দাসির মিথ্যা নালিশ তখন উমুল মিনিন সাফিয়া রাদি আল্লাহু আনহা সেই দাসীকে বললেন তুমি আমার নামে মিথ্যা নালিশ করলে কেন দাসী নিজের দোষ স্বীকার করে বলল শয়তানের ধোকায় পড়ে আমি এই কাজ করেছি আমাকে ক্ষমা করুন একথা শুনে উমুল মিনীন সাফিয়া রাদি আল্লাহুয়ানহা বললেন ঠিক আছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমাকে মুক্ত করে দিলাম সুহান আল্লাহ যেখানে তিনি দাসীকে শাস্তি দিতে পারতেন সেখানে শাস্তির বদলে সেই দাসীকে তিনি মুক্ত করে দিলেন এমনই সহনশীল আর দয়ানু ছিলেন আমাদের মা উমুল মিনীন সাফিয়া রাদি আনহা। সফিয়া রাদি আল্লাহু জীবনের পরবর্তী উল্লেখযোগ্য ঘটনা ওসমান রাদি আল্লাহু আনহুর শাহাদাতাতাতের সময়কার একটি ঘটনা আমরা জানি ওসমান ইবনে আফবান রাদি আল্লাহু আনহর খিলাফত কালের শেষের দিকে একদল ফিতনাবাজ লোক তার ওসমান রাদি আল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করেছিল তাকে অবরুদ্ধ করে রাখে গৃহবন্দী করে রাখে এমনকি এক পর্যায়ে ওসমান রাদি আল্লাহানহুর বাড়িতে খাবার এবং পানি সরবরাহ তারা বন্ধ করে দেয় উমুল মিনিন্দের বাড়ি ছিল ওসমান রাদি আল্লাহুয়ানহুর বাড়ির পাশে সফিয়া রাদি আল্লাহুয়ানহুর কক্ষটি ছিল ওসমান রাদি আল্লাহানহুর বাড়ির সংলগ্ন কাজেই সাফিয়া রদি আনহা ওসমান রাদি আল্লাহুয়ানহুর সাহায্যে এগিয়ে যাওয়াকে নিজের কর্তব্য মনে করলেন যখন ফিতনাবাজরা ওসমান রদি আল্লাহুয়ানহুকে অবরুদ্ধ করে রেখেছিল তেমনই একটি দিনে তিনি তিনি একটি খচ্চরের পিঠে উঠলেন পর্দা করলেন এবং সেই খচ্চরের উপরে দুইটি পানির পাত্র নিয়ে সেই পাত্রগুলোকে কাপড় দিয়ে ঢেকে ফেললেন এবং এরপর ওসমান রাজি আল্লাহুয়ানহুর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলেন তিনি ভেবেছিলেন উমুল মমিনিন হিসেবে তার যে বিশেষ সম্মান এবং মর্যাদা আছে সেই দিকে বিবেচনা করে হয়তো এই ফিতনাবাজ লোকেরা তাকে উসমান রাদি আল্লাহু আহর বাড়িতে যেতে দেবে কিন্তু সেই লোকগুলো এতটাই দুর্ভাগ্য এবং ব্যাদুপ ছিল যে তারা সাফিয়া রাদি আল্লাহু আনহাকে যেতে দিল না বরং তারা তার পথ আটকে দাঁড়ালো উমুল মমিন সাফিয়া রাদি আল্লাহু আহা ছিলেন একটি খত্রের উপরে আর সেখানে চাদর দিয়ে দুইটি পানির পাত্র ঢেকে তিনি নিয়ে যাচ্ছিলেন কিন্তু ফিতনাবাজ লোকেরা সেটা বুঝে ফেললো আর তারা খেপে গিয়ে সাফিয়া রদিয়াল্লাহ আহ্নার খত্ররের গায়ে আঘাত করল আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের স্ত্রী সাফিয়া রাদি আল্লাহু আহ্হাকে আঘাত করবে এই দুঃসাহস কারো ছিল না এ কারণে তারা সেই খত্রটিকে আঘাত করে মনের খুব মিটিয়েছিল তখন স্বাভাবিকভাবে খত্রটি লাফিয়ে উঠে আর মিনীন সাফিয়া রদি আল্লাহু আহা সেখান থেকে পরে যাওয়ার উপক্রম হয় সাফিয়া রদি আল্লাহু তখন বুঝতে পারেন এই দুর্ভাগা লোকগুলোর মাঝে কোনো কল্যাণ অবশিষ্ট নেই কাজেই তিনি সেখানে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসেন সাফিয়া রাদি আল্লাহু আনহার ঘর ছিল ওসমান রাদি আল্লাহ আনহুর ঘরের ঠিক পাশেই এই কারণে পরবর্তীতে তিনি আরেকটি বিকল্প উপায় বের করেন এবং সেই বিকল্প উপায়ে তার ঘর থেকে ওসমান রাদি আল্লাহু আনহুর ঘরে খাবার পাঠানোর ব্যবস্থা করেন তার ঘরের ছাদের উপর দিয়ে একটি তক্তার মাধ্যমে তিনি ওসমান রাদি আল্লাহু আনহুর ঘরে কিছু খাদ্য পানীয় পাঠিয়েছিলেন এই ঘটনা থেকে আমাদের মা উমুল মিনীন সাফিয়া রাদি আনহার পরোপকারী মনোভাব এবং সহমর্মিতার প্রমাণ বিপদগ্রস্তকে সাহায্য করা এই উত্তম দৃষ্টান্তগুলো জানা যায় রাদি অল্লাহুয়ানহা সাফিয়া রদি আনহা তিনি ছিলেন উম্মুল মিনিনদের মধ্যে সবচেয়ে সম্পদশালী সবচেয়ে ধনী তিনি সেই অনুসারে দানও করতেন প্রচুর তিনি যে বাড়িতে থাকতেন মৃত্যুর আগে সেটা দান করে গিয়েছিলেন আর মৃত্যুকালে তিনি প্রায় এক লক্ষ দৃঢ়হাম রেখে গিয়েছিলেন সেই এক লক্ষ দিরহামের মধ্যে এক তৃতীয়াংশ তার ভাগ্নেকে দেওয়ার ব্যাপারে তিনি অসিওত করে গিয়েছিলেন কিন্তু সমস্যা হলো সাফিয়ার সেই ভাগ্নে ছিল ইহুদি তাই লোকেরা সেই অসিয়ত বাস্তবায়নের ব্যাপারে দ্বিধা সংকোচ করতে লাগলো। এছাড়া সেই যুগে এক লক্ষ দিরহামের এক তৃতীয়াংশ অর্থাৎ তিরিশ হাজার দিরহাম এটা কোনো খেলা কথা নয় বিরাট অঙ্কের অর্থ মুসলিমরা ভাবতে লাগলেন একজন ইহুদি কিনা এই অর্থ পেয়ে যাবে এটা নিয়ে আলাপ আলোচনা চলতে লাগলো একসময় সময় কথাটি গেল অমুল মিনিন আয়েশার আদি আনহার কানে লক্ষ্য করুন আয়েশার আদি আল্লাহআনহা তখন কী করলেন আয়েশার আদি আল্লাহু আনহা বললেন ওহে লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো সাফিয়া যে ওসিয়ত করে গেছে সেটা তোমরা বাস্তবায়ন করো অবশেষে আয়েশের আদি আল্লাহুয়ানহার কথা শুনে লোকেদের দ্বিধা কেটে গেল এবং সেই সম্পদের এক তৃতীয়াংশ দান করা হলো সাফিয়া রদি আল্লাহু আনহার ভাগ্নেকে আর বাকি অর্থ বন্টন করে দেয়া হলো গরিব দুঃখীদের মাঝে রসুলুল্লাহ সাল আলহামের সাথে মাত্র পৌনে চার বছর সংসার করার সুযোগ পেয়েছিলেন সাফিয়া রদি আল্লাহু আনহা রাসুল উল্লাহ সাল্লামের মৃত্যুর পর আরও চল্লিশ বছর জীবিত ছিলেন তিনি এই দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন ঘরে অবস্থান করে এবং আল্লাহ তালার ইবাদতবন্দিগি করে এরপর হিজড়ি পঞ্চাশ সনে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর সাহাবাইকরাম রাদি আল্লাহানহুম তার জানাজায় অংশগ্রহণ করেন এবং এরপর তাকে দাফন করা হয় মদিনার বাকি গোরস্থানে যেখানে সমাহিত আছেন সর্বমোট নয়জন উম্মুল মবমিন আল্লা তাল্লা তাদের সকলের উপরে সন্তুষ্ট হয়ে যান এরই মাধ্যমে সমাপ্ত হলো আমাদের আজকের পর্ব আমরা জানলাম আমাদের মা উম্মুল মবমিনীন সাফিয়া বিন্তু হুয়াই রাজি আনহার জীবনী এক সময় সাফিয়া তার নাম ছিল জায়নাব তিনি পরিচিত ছিলেন ইহুদিদের রাজকন্যা নামে ইহুদি পিতামাতার সন্তান হয়েও সত্য গ্রহণ করতে দেরি করেননি তিনি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবেসেছেন মন প্রাণ দিয়ে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামও তাকে ভালোবেসেছেন এবং তিনি সাফিয়ার ইমান এবং ইসলামের প্রশংসা করেছেন সাফিয়া রাদি আল্লাহু আহা ছিলেন ভদ্র সম্ভ্রান্ত বুদ্ধিমতী রূপবতী এবং উঁচু সম্পন্ন নারী খুবই কমল হৃদয়ের অধিকারী ছিলেন তিনি কোরআন পড়লেই তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকতো। सबशेषे आरो करी तदीर सन्तु उच्च मर्यादा दान कर प्रोजेक्ट सम्पर्क पेज www.facebook.com slash raindrops of our youtube channel www.youtube.com raindropsmediaorg2015